আস-সুন্নাহ ট্রাস্ট সুন্নাত ও ভাষিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা مَنْ يَهْدِ الله فلا فَلَا مُغْضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ صلى الله عليه وعلى آله واصحابه وبرکة وسلم أما بعد दरबारे शुक्रिया अपनारा अनेक कष्ट आयोजन कर उपस्थित होनेक दूर थे आस দেশের পরিস্থিতিতে আবার অ্যাম্বুলেন্স করে আসতে হয়েছে জানা দরকার ভাইরা আপনারা যে কষ্ট করে আগ্রহ করে এই পর্যন্ত আসছেন বসেছেন এতে বোঝা যায় আপনাদের জানার আগ্রহ আছে ঠিক না ভাই ঠিক আলহামদুলিল্লাহ তবে আমাদের একটা জিনিস বুঝতে হবে ভাইরা সেটা তো সবসময় পাওয়া যায় না যায় যায় নাকি সব না। তবে জান্নারটা কার আল্লাহর আল্লাহ তো হুজুরদের কাছে লিস্ট দেয়নি দেখে নাকি না তা দেয়নি আল্লাহরই তো আছে আল্লাহর একটা কিতাব আছে সেই কেতাবের ভিতরে জান্নাতে যাওয়া যাবে কি করে কি করলে আল্লাহ রহমত পাওয়া যাবে বরকত পাওয়া যাবে সব আছে আর এই কেতাবটা জোগাড় করা কোনো কঠিন কাজ না ঠিক না হুজুরদের জোগাড় করে আনা কষ্ট না সহজ হুজুরদের জোগাড় করে আনা কষ্ট না সহজ কষ্ট আর কোরআন শরীফ এটা তর্জমা তফসি জোগাড় করা কিন্তু অত কষ্ট না তো জন্য আমার অনুরোধ হলো ভাইরা যে আল্লাহ আল্লাহর রহমত আমরা পেতে চাই কোরআনটা যে সে আল্লাহর কিতাব এতে কি না কেন আমরা সবসময় বলি যে নিজের ভালো পাগলেও বোঝে বলি না ভাই কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় নিজের ভালো বাঙালি বোঝে না তার একটা প্রমাণ হলো এইটে याल्लाहमतर बर तानत रहमत बरकतर जत पद पदी एगुल सब कथे आल्लाताबरे তাহলে আমরা এই যে হুজুররা হাসবে মাঝে মাঝে মাহফিল লাগবে যেমন লাগবে তাই না তো এই জন্য আমার অনুরোধ হলো আপনাদের এই যে আন্তরিকতা আগ্রহ আল্লাহর দিন জানতে চান আল্লাহর দিন যেন বান্দা সহজে জানতে পারে এজন্য আল্লাহ তালা তার কেতাব আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন ঠিক না আপনারা সবাই সবাই চেষ্টা করবেন এবং পড়ানোর বুঝতে আল্লাহ আপনারা যে কেতাব কোরআন পড়েন না এতে কিন্তু আমাদের লাভ হয় কি করে আপনারা কোরআন কেতাব পড়েন না আমাদের দুই রকমের লাভ হয় এক রকমের লাভ হলো যে আমরা যাহা বলে আপনারা মেনে নেন কথা বোঝেন না যারা একটু পড়ে অন্তত কোরআন শরীফটা পড়েছে একটা বই পড়েছে হুজুর কিছু বললে আবার প্রশ্ন করে হুজুর আপনি বলেন কোরআন শরী যে এইটা আছে হুজুর দেখে যে এই জায়গায় কিন্তু সব বাস চলবে না হুজুর সচেতন হয়ে যায় আর যখন পড়ে না তখন যে হুজুর যাহা বলে তাই শুনে কথা বুঝেছেন যখন আমরা কোরআন না পড়ি যখন আমরা যোগ বিয়োগ গুণ না বুঝি তখন দোকানদার ঠগাতে পারে ঠিক না আর একটু যোগ গুণ বুঝলে আর ঠগাতে পারে না একটা কথা আমাদের দেশে বলে যে চোখে না দেখলেও কম দিলে বুঝি আছে না যখন আমরা কোরআন শিবর একটু পড়বো আমরা হুজুর হব না মুক্তি হব না কিন্তু কোম দিলে বোঝা যাবে তাহলে কোরআন শরীফ যদি আমরা আপনারা পড়েন প্রথম লস হলো যে আমরা যা ইচ্ছা বলতে পারবো না আপনারা দুই নম্বর হলো আপনারা কোরআন শরীফ না পড়লে আমাদের আসল লাভ আছে সেই লাভটা হলো যে আপনারা মারা যাবেন আপন মারা যাবে আওলাদেরা কোরআন পড়তে পারে না কাজে আপনারা আমাদের দাওয়াত করে নিয়ে যাবেন দাওয়াত করলে আমরা দুটো জিনিস পাই একটা হল খাওয়া আর একটা হল পয়সা আর আপনাদের কি দি বলেন তো কিছুই দিই না বিশ্বাস করেন কারণ আমরা যখন কোরআশে পড়তে যেতাম ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম না হুজুরা নিয়ে যেত কোনদিন নেক নিয়েতে পড়িনি না গেলে হুজুর মারবে এই ভয়াব হয়েছে তাহলে আমার হইলো না তো আপনার বাপে দিলাম কি করে তাহলে আপনার টাকাও গেল আপনার খানাও গেল বাপ কিছুই না। কিন্তু আমরা পাইলাম পেট ভেরে টাকাও নিয়ে চলে আসলাম তাহলে আপনারা কোরআন না শিখলে আমাদের লাভ আর আপনাদের কি লাভ না এই কিতাব আমি নাজিল করেছি মুবারক সব বরকত এই কিতাবের ভিতরে তোমরা এই কেতাব অনুসরণ করে চলো তাহলে যত রহমত সব পেয়ে যাবে তোমরা না কোরআন পড়লে কোরআন বুঝলে কোরআনটা কালবে গেলে আমরা বরকত ও পাবো রহমত পাবো দেখেন আমরা কি করি আয়তাল কুরসি দেওয়ালে টাঙিয়ে রাখি ঠিক না কিসের জন্যটা নাই বরকতের জন্য ঠিক না আয়তাল কুরসি দেওয়ালে টানালেন আর মুখে ধূমপান করলেন ক্যাসেটে গান চালালেন শুনলেন গান আর টানায় রাখলেন আয়তাল এটা এটাকে বরকত হলো না উল্টো হলো উল্টো হলো না গজব হলো আপনি আয়তাল কুরসি পড়বেন দিন কিন্তু লেখে থোয়া না ওর আন রসুল্লাহ লেখা ছিল না কোথায় ছিল নাজিল হতে মুখস্ত করতো নাজিল হতে মুখস্ত করতো কাজে কোরআন মুখস্থ চলবে আপনি কোরআন পড়বেন বরকত হবে টাঙিয়ে কিন্তু কোনো বরকত নেই আরো বেত বি হচ্ছে আপনি কোরআন টাঙিয়ে বেপর্দা চলছেন বেহায়া চলছেন আপনি সকালে উঠে নামাজ পড়ে কোরআন একটু পড়বেন সুরাই আসেন পড়বেন আয়তাল কুরসি পড়বেন সারাদিন বরকত হবে নিজে পড়লেন না বরকত এই জন্য বরকত হলো কোরআন পড়াই কোরআন বুঝাই কোরআনের কথা দিয়ে হৃদয় নাড়ানোতে দ্বিতীয় লস হলো আপনাদের আমরা মানুষ মারা গেলে কোরআন খতম করায় করান ভাবে বাপ মায়ের স্বভাবের জন্য এখানে দুটো জিনিস বুঝতে হবে একটা হলো আমরা বেঁচে থাকা অবস্থায় যে কোরআন পড়ি এইটা মূলত সব আসল সবটা কি যেটা আমরা জেনে বুঝে আমল করি যেটা আমুল করতে পারি না আমি কোনো ফজিলত নেই দেখেন অমোক বংশের অমোক বংশের আওলাদ আউলাদকে আমি কর্ম করে হয়েছি নাকি হ্যাঁ এটার ভিতরে কোন ফজিলত নেই কোন জায়গায় জন্মেছি কোন বারে জন্মালাম কোন বারে মরলাম এর ভিতরে কোনো ফজিলত নেই যদি ভালো মানুষ হয় তাহলে ওটা একটু ভালো আসল হলো যেটা আমরা করি খুব সহজ বুঝে রাখেন জীবনে একটা কোরআনের আয়াত মহব্বতের সাথে পড়লে যে সব হবে মরণের পরে এক কোটি হাফেজ দিয়ে এক কোটি বার কোরআন খতম করালেও সেই সব হবে না খুব ভালো করে বুঝতে হবে আমাদের আল্লাহ আপনার নিজের আমল দেখবেন ভাই নিজের মনের ব্যথা দেখবেন পরের দিয়ে পার হওয়া যাবে না কখনো কাজে আমরা কোরআন না পড়ে ঠুকে যাচ্ছি পড়াচ্ছি না এখানে আপনারা যারা আছেন সবার বাচ্চারা কোরআন পারে তো পারেনা তা আল্লাহ ধরবে না নাকি মনে করেন ধরবে না আপনাদের আমাদের প্রত্যেকের জীবনে দুটো জিনিস আছে একটা হলো টাকা পয়সা সম্পদ আর নাম হল সন্তান একটা হলো সম্পদ আর একটা কোনটার দাম বেশি কথা ধরবে। আপনি সারা সারাদিনের ভিতরে টাকা পয়সার চিন্তা কত ঘন্টা করেন আর আওলাদের চিন্তা কত ঘন্টা করেন সত্যি কথা বলবেন তাহলে বোঝা গেল আপনার কাছে টাকা পয়সার দাম বেশি যেটার দাম বেশি সেটার চিন্তা বেশি করতে না আপনি টাকা পয়সার চিন্তা করেন সারাদিন নামাজে গেল গেল না কোরআন পড়লো পড়লো না বলেন তো কয় ঘন্টা চিন্তা করেন তাহলে বোঝা গেল আপনার কাছে টাকার দাম বেশি এই টাকা নিয়ে তোদোকে যাওয়া লাগবে সন্তান নিয়ে ভেসতে দেওয়া লাগবে না যারা ইমানেছে এবং তার আউলাদা সন্তান অন্তত ইমান আছে म बेसि हक मोटामुटी इमान थकले किसान सब आब्बा के एक जानना रेखेबान आल्ला दिल चोर मनी मन शांति जीवन शांति से जन चिंता करीना चिंता करी छोट जखे जो चिंता कम कर लोलत जो बड़ हल शयान जो धरवे তখন শয়তানের কাছে নাতি এদের কোরআন শেখানোর জন্য এখন আমাদের সংগ্রাম করতে হবে প্রত্যেক গ্রামে মসজিদে হয় নুরানি মাদ্রাসা করেন অথবা মক্তব করেন যেন আমাদের এক আজীবন পিতা মাতা সব পাবে আমরা যেটা পড়াই সহজ বাংলা ভাষায় যেটাকে মায়েন্দারি কোরআন পড়ানো বলে মায়েন্দারি কোরআন পড়া কোরআন পড়ে টাকা নাম এটার নাম কি মায়েন্দারি কোরআন মায়েন্দারি না আপনার মানে কর্মচারী শ্রমিক কামলা করানো এই মায়েন্দারি কোরআন পড়ানো তো কোনো সব হয় না এটা কোরআনের বেইজত করা হয় কোরআন আপনার আওলাত পড়বে সন্তান পড়বে আজীবন কোরআন পড়বে কোনো নিয়ত করা লাগবে না ও শ্বশুরের পড়বে শুর কোরআন আমরা হুজুরা আপনাদের উপরে মাতবী করব। আপনাদের কান ধরে টেনে নিয়ে বেড়াবো বাঁচার উপায় নিজেরা কোরআন পড়েন আওলাদদের কোরআন পড়ান কোরআন পড়লে সওয়াব, কোরআন বুঝলে বেশি সব কোরআন যখন পর্ব তরজমা সহ বেশি সব আপনাদের সমাজে বাড়িতে পরিবারে অশান্তি আছে না একটা দেব নেবেন জামাই মক্কামুদিনে এত বছর থেকে আসলাম একটা তাবিজ দেবো নেবেন অনেকে বলব হাতিয়া কত বলে হাতিয়াও বেশি না বাজারে যে একটা কোরআন শেফ কেনবেন সম্ভব হলে তরজমা তফসির সহ তফসির তাও তফসির আলেমের আরেফুল আলেমের একটা তফসির কিনবেন ছোট তফসির হলে ভালো হয় বড় হলে ব্যাখ্যা অনেক বেশি হয়ে যায় যেমন বর্তমানে খুব সংক্ষেপ তফসি একটা আছে পাকিস্তানের খুব বড় আলেম তাকে ওনার লেখা তাও জিহুল কোরআন খুব সহজ এবং মুক্তাসার আপনি কেনবেন বেশি দাম না তাবিজের দাম বেশি না এই নয়শো টাকা আটশো টাকা নেবে তিন খণ্ডের বড় বই তো যাইনি বাড়িতে নিয়ে আসবেন নিয়ে এসে প্রতিদিন নাতি পুতি সন্তান ছেলে মেয়ে বউ মা বাবা বাড়িতে যারা আছেন সবাই বসতে হবে এক জায়গায় বসবেন দশ থেকে ২০ মিনিট আপনি সম্ভব হলে দশটা আয়াত পড়বেন কোরআন এর আয়াত একজন পড়বে যে পারে যদি না পারে আয়াতের প্রত্যেকে শুনে তুমি কি বুঝলে তোমার মনে কেমন তাসির হলো এই দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট কোরআন পড়বেন আল্লাহ আমাদের এই কোরআন তেলাওয়াতটা কবুল করে নাও আর এই কোরআন তেলাওয়াত তর্জমা রশিলায় আমাদের বিপদ আপদ কাটিয়ে দাও আল্লাহর বরকত পেতে গেলে কোরআনের কাছে যেতে হবে ভাইরা এটা বলার উদ্দেশ্য ভাইরা আপনারা প্রায় দুই বছর ধরে এখানে আমাকে আনার জন্য খুব পরিশ্রম করছেন ভাইরা গিয়েছেন বারবার এত কষ্ট করে আপনারা আমাকে নিয়ে আসলেন আমু আসলাম দু ঘন্টা হয়তো কথা বলবো কিন্তু আল্লাহর কোরআন তো ঘরে থাকে সব সময় আল্লাহর সাথে কথা বলা যায় আল্লাহর কোরআন যে পড়ে সে কার সাথে কথা বলে আল্লাহর সাথে কথা বলে বাইরা মন চায় না একটু আল্লাহর সাথে কথা বলতে আল্লাহ রসুল সুলাম নিজে বলছেন মান যে আল্লাহ ইলাল কাদাহু ইন আর কোরআন একটা মামলা দায়ের যার বিরুদ্ধে মামলা করবে তার উপায় নেই মানজালামাহু যে ব্যক্তি কোরআনকে তার সামনে রাখে কোরআনের তালবেলেম হয়ে যায় मुरीद जाए। कुरान, कुरान, कुरान, कुरान मुदा जे व्यक्ति कुरान के सामने रखे कुरान ताल कुरान मुरीद रसुलनाते ने যারা আলেম সত্যি কথা হলো আমরা অনেক ভুল ভ্রান্তিতে আছি আমি এক জায়গায় কোথায় যেন ওয়াস করতে গেছি এরকম বলছি আমার ফুরফুর দাদা হুজুর জাননাতে গেলে আমরাও যাব তাই পাশে একটা ছেলে যুবক বলছে হজুর আপনার দাদা কেউ জান্নাতে যাবে এই কথা বিশ্বাস করে এক করে বলা যাবে না আমাদের ইমাম আবু হানিফ রহমতুল্লাহ লিখেছেন ইমাম লিখেছেন কি লিখেছেন যে যার নাম কোরআনে আছে যেমন সাহাবিদা অথবা যার নাম হাদিসে আছে এই রকম নাম ধরে নাম না থাকলে অন্য কারোর ব্যাপারে আমরা দিতে না সাক্ষ্য দিতে পারব না যে বুজুর্গ হোক আমরা দেখি বুজুর্গ এক কোটি কারামতি কিন্তু আদৌ আল্লাহ কবুল করেছে কিন্তু আমরা তো বলতে পারবো না ঠিক না আমরা কত ভুয়া কাজ করি আল্লাহ মাফ করুন একটা হাদিস মনে পড়লো বখারি শরীফের হাদিস রসল্লা সালাহামের সাহাবি উনার দুধ ভাইমান খুব বুজুর্গ আবেদ ওলি ছিলেন কেমন জাহেলি যুগে মদ খাওয়া দেয় ছিল না তখনও কখনো মদ খাননি জাহেলি যুগে মানুষ মূর্তি পোজা করতো তখন ইসলাম ছিল না তখন উনি মূর্তা পুজো করেননি খুব আবেদ ছিলেন রসল আসাল্লামের দুধ ভাই তিনি মারা গেলেন মদিনায় রসুল আসসালাম লাশ জড়িয়ে ধরে চুমুক খেয়েছেন চোখের পানি দিয়ে দাড়ি ভিজিয়ে ফেলেছেন নিজে জানাজা পুড়েছেন নিজে হাতে লাশ কবরে নামাইছেন এত ভালোবাসছেন সে অসমান অফাতের পরে মৃত্যুর পরে একজন মহিলা সাহাবি তিনি বলছেন শাহাদ আলাইকা। রসুল শুনলেন শুনে বললেন ওমায়ুদ্রিক উমুল ফজল তুমি কি করে বুঝলে যে ওসমানকে আল্লাহ কবরে সম্মানের সাথে রেখেছে এটা কি করে জানলে বলো তো হজুররা কবর অবস্থা জানতে পারে না পারে তো পারে না আমাদের দেশে কত বুজুর্গ আছে বলে দেওয়া যায় কবর আছে ওই কবরে কিছু সবলেশনী করো বলে না কিন্তু ওই সাহাবি কি বলছে দেখেন ওল্লাহ ইয়ারসুল আল্লাহ আদরি আল্লাহর কসম ইয়ারসুল আল্লাহ আমি তো জানিনা কবরে ওনার কি অবস্থা কিন্তু উনার মতো এত মানুষ তাকে যদি আল্লাহ সম্মান না করে এই আশাতে আমি বলছি না আমরাই বেশি না হ্যাঁ ঠিক আছে তো এরকম যদি বিশ্বাস করি থাকবে সাহাবিদের হুজুরগুলো বোঝা গেল আমরা ভণ্ডামি করি কথা বুঝুন এটা করি আমার দাদা শ্বশুর আব্দুলাই সিদ্দিক কথা আমার শ্বশুর বলতেন কেউ তাকে যদি বলতো কাশফুল কুবুর করেন ও ভণ্ডামি করবাকে দিয়ে বিষয়টা হল কাশ এটা মানুষের অস্থায়ী হঠাৎ করে একজনের হতে পারে এটা কেউ ইচ্ছা করে পারে না দু নম্বর কথা এই কাশ্মের নামে শয়তান ঢুকে তিন নম্বর কথা হলো। যে কবর কোথায় কি আছে না এই জন্য এই যে আমরা বলি যে কবর দেখা যায় কবর এটা সব ভণ্ডার কেউ ইচ্ছা করে পারে না হঠাৎ কারোর কাজ হতে পারে এটা বলা যাবে না কারোর কথা বুঝতে পেরেছি তাহলে এই যে আমরা মামাদের মান নষ্ট করে ফেলেছি আসল জায়গায় যেতে পারিনি একটু পরে বলবো আমার একটা হাদিস বলার ইচ্ছা ছিল হঠাৎই আপনাদের আগ্রহ দেখে এই মনে পড়লো কোরআনের কথা যেটা শেষ করি যেটা বলছিলাম ওই সাহাবি কি বললেন যা আমি জানি না তবে আমি বড় আশাবাদী ওসমানকে যদি আল্লাহ ইজ্জত না দেন কাকে দেবেন তখন রসুল আসলাম কি বললেন খাই আমি আল্লাহ কসম করে বলছি আমি আশা করি জান্নাত না বললে আমি আর আমরা সবাই বলছি দাদা হুজুর ব্যস্ত যাবে আমি গেলে আমু যাব সব গায়ের জোরের কথা বুঝেছেন তবে কোরআন যে জান্নাতে যাবে এটাকে আমরা জানি কারো সন্দেহ আছে নাকি আল্লাহ করি আল্লাহর সাথে বিজনেস হলো সবচেয়ে সহজ বিজনেস দুনিয়াতে সবচেয়ে সহজ বিজনেস কি আমরা জানি না আচ্ছা বলেন তো এই দুনিয়াতে সবচেয়ে সহজ কাজটা কি জানি না আমি বলি আপনারা জানেন প্রত্যেকের একটা ধারণা আছে এই দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর অলি হওয়া সবচেয়ে সহজ কাজ কি আল্লাহর আপনারা বিশ্বাস করেননি এই জন্য কেউ সুহান আল্লাহ বলিনি কারণ আপনারা জানেন আল্লাহর অলি হওয়া খুব কঠিন ঠিক না আমি উল্টো বললাম এখন হুজুর এসে সামনের পর কিছু বলাও যাচ্ছে না তা আমি মেনে নিলাম আপনাদের যুক্তি ওলি হওয়া সহজ এটা আমি দাবি করছি আর কঠিন কাজের শর্ত লাগে যোগ্যতা লাগে যে যোগ্যতা কারোর থাকে কারোর থাকে না যেমন একজন লোক পুলিশ হবে আর্মি হবে অফিসার হবে খুব শখ আছে চেষ্টাও আছে এবং অন্তরের ইচ্ছাও আছে কিন্তু ভালো গায়ক হবে ইচ্ছাও আছে চেষ্টাও আছে কিন্তু গলাটা ভেড় ভেড়ে হবে একজন ইঞ্জিনিয়ার হবে ইচ্ছাও আসে চেষ্টার শেষ নেই কিন্তু মেধা ভালো না হবে এইভাবে আমরা দুনিয়াতে যে কোনো কাজে সফল হতে যোগ্যতা লাগে যে যোগ্যতা কারোর থাকে থাকে না আল্লাহর অলি হতে কি কি যোগ্যতা লাগে বলেন তো উচ্চতা সাড়ে পাঁচ ফুট হওয়া লাগে ঠিক না গায়ের রং ফর্ষা হতে হয় লেখা পড়া অন্তত এম পাস হওয়া লাগে টাইটেল পাস কোরআনের হাফেল আর কিছু না হলো পিসাব তো হওয়া লাগে আসতে হচ্ছে তাই তো আল্লাহ দেখি জামাই তো হইতে হবে হ্যাঁ জামাই হওয়া লাগবে না জামাই হওয়া যাবে দেখেন ভালো করে চিন্তা করে আল্লাহর ওলি হতে কোনো শর্ত লাগে না একটু মন দিয়ে চিন্তা করেন এবং অনুভব করেন ছোট বড় নারী পুরুষ অন্ধ চৌকালা শিক্ষিত অশিক্ষিত গুঙো বোবা বুদ্ধিমান প্রতিটি মানুষ আল্লাহ যতটুকু যোগ্যতা দিয়ে তাকে সৃষ্টি করেছে ওই যোগ্যতায় দুটো জিনিস অন্তর দিয়ে চাইবে সাধ্যমতো মতো চেষ্টা করবে প্রত্যেকেই আল্লাহর অলি হওয়ার সমান সুযোগ পাবে তাহলে আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন একজন মায়ের দুটো ছেলে আছে একটা ছেলে বলে আর একটা ছেলে গুঁড়ো যখন পানি চায় আসতে পারে না মা কি গুঙর কথা বোঝে না বোঝে না দুনিয়ার কেউ না বুঝলেও মা বোঝে মা গুঙো কিভাবে पानी चाय भाई बाथरूम जो बोझे क्यों ना बोझा मन करें खूब भलोरबी ते दोआा करी पर बांगल् दुआ करते हैं मन बैथा तो सब बस ठीक ना बीचना खूब भलोकर बोझाम होते कैरासिवे उस्ताद होते भलो आलेम लागे আল্লাহর অলি হতে কোনটাই শর্ত না আমিও যে পরিমাণ সাপ পাবো ওই গুঙ সেই পরিমাণ সাপ পাবে বরং আমি হয়তো ওর চেয়ে কম পাবো কারণ ওর মনের ব্যথা ও কথা বলতে পারছে না আল্লাহ শুধু দেখবেন মনের ব্যথা আর কিছু না কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন একটা প্রমাণ পাওয়া গেল ঠিক না দ্বিতীয় ওলি হওয়া মানে কি মানে খুশি করা বন্ধু হওয়া আমরা দুনিয়াতে করি বন্ধু বাবা মাকে খুশি করার চেষ্টা করে এরপরে সাড়েদের এরপরে বসেদের এরপরে বিয়ে হলে বউকে স্বামীকে খুশি করার জন্য চেষ্টা করে ঠিক না তাহলে আমাদের সবারই কম বেশি অভিজ্ঞতা আছে মানুষকে খুশি করার এই অভিজ্ঞতার আলোকে বলেন তো মানুষকে খুশি করা সহজ না কঠিন না আসলেই কঠিন এত ধান করে বন্ধু খুশি হয় না বান্ধবী খুশি হয় না বউ খুশি হয় না স্বামী খুশি হয় না বড় কঠিন কাজ ঠিক না আর আল্লাহকে খুশি করা সহজ না কঠিন সহজ ভাইরা আল্লাহ নিজে বলেছেন আবদি শিবরান নামাজ কালাম পড়ে না অন্যায় করে নিয়ত করলো যে এখন তুই নামাজটা পড়বো এক বিঘাতে গেল একজন বয়সে গেছে নামাজ কালাম পড়ে না অনেক অন্যায় করত। নিয়ত করলে একটা অন্যায় বাদ দেবে পর্দা করত না नमज पड़त ना नियत कर लंत फरज नाम पड़े एक विगते आल्लाई बान्दार दिखे एक हाथ एगिए चले जा हेटे हेटे एक जब जब ना पार्बो पर आल्लाह बंदार दिखे दौड़ाते दौड़ाते गा आल्ला के खुशी करेंज ना कठिन आल्लावा सहज ना कठिन तीन नम्बर प्रश्न उत्तर दें মানুষকে খুশি করা কঠিন আর খুশি রাখা খুশির কন্টিনিউ খুশির ধারাবাহিকতা এটা সহজ না কঠিন খুশি করা খুশি রাখা আরো বেশি কঠিন ঠিক না বন্ধু কত দিলাম খাওয়ালাম বান্ধবী খাওয়ালাম হঠাৎ সব নষ্ট হয়ে গেল ঠিক না বউ স্বামী বাপ সব ক্ষেত্রে একই রকম নেতা বস এই খুশি করেছি কত কষ্ট করেছি হঠাৎ বেদার হয়ে গেল হয় না आ, आर अल्ला ताला के खुशी सहज खुशी राखा सहज आल्ला राग करें स्वामी प्रिय बाबा प्रिय मा सतान अन्ाय कर संगे संगे एक्टा राग करे ठीक ना बेटी और बंदा गुना कोरे, गुना कोरे, गुना आल्लाह फेरे देखें ओके पुरोदिन समय दाओ আল্লা দিনের বেলায় হাত বাড়িয়ে দেন বান্দা রাত্রে তুমি গুণা করেছো এই দিনে তবা করে নাও আমি তোমার সব গুণা মাফ করে দেবো তবা মানে কি হুজুরের কাছে যে এটা নাকি না হুজুরের কাছে আর হুজুরের ওয়াস শুনে গোনার ব্যাপারে চোখে পানি আসবে তব আর আসবে এই জন্য কিন্তু তবা আসলে হুজুর না মনে করিস কার কাছে তবা করবো কার কাছে আল্লাহর কাছে তবা হলো চারটে জিনিসের নাম কয়টা জিনিসের নাম তলো ফিরে আসা আর ফিরে কি করে আসতে হয় এক তিন নম্বর আর কোনদিন করব না কর আল্লাহ কিন্তু দেখছে আল্লাহ আর করবো না আর তো আর করবোনা আল্লাহ আমি নিয়ত কর আর না। চার নম্বর বান্দার বান্দার হক থাকলে সেটা ফিরিয়ে দেওয়া মাপ নেওয়া এই চারটের সমন্বিত নাম হলো তবাকলা আল্লাহর পথে ফিরে আসা আল্লাহ বলেন বান্দা তুমি রাত্রে গুণা করেছো কেউ দেখিনি আমি দেখছি তুমি দিনের বেলায় একা ঘরে বসে গোপনে মসজিদের কোনায় যে কোনো জায়গায় শুধু আমার কাছে তবা করে নাও আমি তোমার সব গুণা মাফ করে দেব আল্লাহ রাতের বেলায় হাত বাড়িয়ে দেন যে বান্দা তুমি দিনে গুণা করেছো এই রাতের গভীরে একা আমার কাছে তবা করো আমি সব গুণা মাফ করে দেব তাহলে আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন দুনিয়ার মানুষকে খুশি করা যায় না কারণ মানুষ সন্দেহ করে ঠিক না ভাই মূল সমস্যা হলো সন্দেহ যত বলছে ওর বিশ্বাস হচ্ছে না ঠিক না আল্লাহ সন্দেহ করে নাকি কারণ আল্লাহ তোমার মন জানে কারণ এই আল্লাহকে খুশি করা খুবই সহজ আল্লাহ গুনা করছিলাম তখন বুঝিনি আল্লাহ আল্লাহ এখন মনটা আর করবো না আল্লাহ সব আল্লাহ দেখছে আমার মনে হয় সত্যি নিয়ে তা আর করব না ওটাও আল্লাহ দেখছে আল্লাহ সব গুণা মাফ করে দেবে আল্লাহর অলিহা সহজ না কঠিন সহজ কিন্তু আমরা কেন কঠিন মনে করতাম এটাও বলি আপনাদের দল আলোচনা করতে কারণ আমাদের সমাজে অনেক গল্প আছে এই গল্পগুলো বানোয়ার এই গল্প শুনে শুনে শুনে শুনে আমরা সব নষ্ট করে ফেলেছি অমোক আল্লাহর অলিহওয়ার জন্য সাত বছর জঙ্গলে ঠ্যাং ঝুলিয়ে রাখছিল গল্প শোনেননি পঞ্চাশ বছর জঙ্গলে যেছিল সারা রাত সারা দিনে আপনারা যদি সম্ভব হয় কিনে পড়বেন বই কিনলে আমার এত লাভ হয় না আর লাভটা সব দিয়ে দিছি আমাদের মাদ্রাসায় আপনারা ইন্টারনেটে গেলে ফ্রি ডাউনলোড করতে পারবেন কিন্তু কাগজ তো আপনার কিনা লাগবে ঠিক না আমরা কাগজের দাম কি। দামে আপনি এই জন্য বই আছে আপনার চাইলে ইচ্ছা করলে ইন্টারনেটে আপনার পড়তেও পারবেন তবে এখানে বই আছে হাদিসের নামে জালিয়াতি অর্থাৎ নবীর নামে সাল আলী ওয়াসাল্লাম মানুষ কত মিথ্যা কথা বলে এবং সমাজে এগুলোই চলে এই মিথ্যা দিয়েই মানুষ ধ্বংস হয় শয়তান দুটো জিনিস দিয়ে মানুষকে ধ্বংস করে একটা হলো মিথ্যা একটা কি মিথ্যা আর একটা হল ব্যাখ্যা শয়তান মানুষকে ধ্বংস করে দুটো জিনিস দিয়ে একটা হলো মিথ্যা ব্যাখ্যা কিভাবে আমাদের বাবা আদমের কাছে যেতে হবে আদমকে আল্লাহ বলেন এই গাছের ফল খেও না কি বলল একটা মিথ্যা এই গ্যাসের এটা মিথ্যা দিল এখন আদম তো আল্লাহর হুকুম জানে যে ফল খেও না শয়তান একটা ব্যাখ্যা দিল বলল যে আল্লাহ যে তোমাদেরকে খেতে নিষেধ করেছেন খুব সিম্পল তোমরা দুনিয়াতে যাওয়ার শখ তোমাদের এই জন্য আল্লাহ নিষেধ করেছেন এই ফল খেলে ফলটা খেয়ে না আল্লাহ নারাজ হবে না কত বোঝেন আদমুকে যদি শয়তান বলতো যে আল্লাহ নিষেধ করেছে কি খানা কেন খাইতো নাকি না সুন্দর ব্যাখ্যা দিল ব্যাখ্যাই শুধু দিল না একেবারে জুব্ব করে হুজুর কি বললো ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكيني أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين الله قسم كري بولزي آدم هوا أمي كنوك الدشو نهي أمي كنو شرطو نهي أمي أونيك كالي جنة تكي كسي اي قوانتو تمادر كلان سعي بولي یا تو قشتو كوري اي شه تمادر بولي آدم تو أمادر باب আমাদের কোন হুজুর দাড়ি নিয়ে আমাদের সমাজের সব ওই রকম এই যে পীরের সেচদা কবর সেজদা মানত করা সবকিছুর মূল হলো কিছু মিথ্যা কথা যে হুজুরের পাওয়ার আছে হুজুর দিতে পারে মিথ্যা কি দিয়ে মানে এই কারণে করা যায় সব ব্যাখ্যা ব্যাখ্যা যেটা বলছিলাম এই মিথ্যা ব্যাখ্যা দিয়ে উম্মংস হয়ে গেল আমার বইটা পড়বেন আমি শুধু গল্পের কথা একটু বলে দিয়ে এরপরে আমাদের মূল কথাই ফিরে যাবো ইনশাল আমাদের সমাজে অনেক গল্প আছে এদের ভিতরে থাকবেন কোরআন হাদি সাহাবেকেরাম এরা আমাদের মডেল বাকি গল্পগুলো সহজে বলবেন না কারণ এই গল্পগুলো যতই মজাদার হোক ইসলামের সঠিক ধারণা দেয় না समाज सबसे मशहूर इब्राहिम ठीक ना सबा इब्राहिम्रसा शुए शुए रसा राजत्व करी करते एक रे छक शब्द हरसे छापर के ছাদের উপর থেকে নাকি আপনি ওখানে কি করেন আল্লাহ পাওয়া যায় নাকি তখন উনি কি করলেন উনি রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে যেয়ে আল্লা রলি হয়ে গেলেন আচ্ছা এটা কি ইসলাম ভালো করে না এটা ইসলামের সাথে কন্ট্রাডিক সাংঘর্ষিক উল্টো ইসলাম কি জঙ্গলে যে ওলি হওয়া শেখায় না রাজত্ব বসে খুব ভালো করে বুঝুন জঙ্গলে যে অলি হওয়ার কোনো দাম নেই এটা মন্ডামি বাড়ি থাকবেন বউ পালবেন বউ রাগ করবে চুপ করে থাকবেন মানুষের গাল শুনবেন মসজিদে যাবেন নামাজ পড়বেন গা ঘাওয়াবেন সবর করবেন মানুষের ভালো কথা বলবেন এর নাম হলে আল্লাহ রি বসে জঙ্গলে আছেন বসে আছেন আমি জানি আপনারা এটাই বলবেন এই জন্য এই তো আপনাদের ঠগানোর জন্যই বলেছি পীর মানে কি মুর্শিদ হাদি উস্তাদ যিনি আমাদেরকে मान पद देखना किस बुझा गया से ठीक ना से माशार्ला, माशार्ला, तो ठीक ना? ताले पीर मुर्शिद उस्ताद हादी गुरु सब कुछ बड़ के अल्लाह रसुल्लाम रसुल्लम पर রসুল্লা সাল্লামের পরে মানুষের ভিতরে বড় পীর আব্দুল কাদের জিলানি ঠিক না খুব ভালো করে বোঝেন আব্দুল কাদের জিলানি সাহাবিদের আব্দুল কাদেরানি জন্ম নিয়েছেন চারশো একাত্তর হিজড়িতে তারপর রসুলামের চলে যাওয়ার সাড়ে চারশো বছর পরে সাহাবিরা গেছেন তবে অনেক পরের মানুষ উনি সাহাবিদেরও বড় না তবে ইনদেরও বড় না কারোরই বড় না মুসলিম উম্মার বিশ্বাস পরে আল্লাহর সবচেয়ে তারা কি হয়েছিলেন জঙ্গলে যে রাজপ্রাসাদে বসে খুব ভালো করে বোঝুন আল্লাহর ওলি হওয়ার জন্য রাজপ্রাসাদে থাকলে অলি হওয়া সহজ জঙ্গলে গেলে অলি হওয়া কঠিন আমার মতো একজন মানুষ অভাবে কষ্টে পড়া মানুষকে সাহায্য করে একজন মানুষের চিকিৎসার ব্যবস্থা করে তার চেয়ে অনেক বেশি সপ পাবে তাহলে আল্লাহর অলি হওয়া রাজপ্রাসাদে বসে কিন্তু বেশি সহজ সারা রাত পড়লে সব বেশি না একজন গরিব মানুষ একজন জুলুম করেছে সমাজে কেউ ঠেকাতে পারছে না আপনি রাজা হয়ে জালেমকে ধাক্কা মেরে দিলেন মাজুলুমকে বাধাই দিলেন তাতে সব বেশি হ্যাঁ খুব ভালো করে বোঝেন হাদিসে আসছে এখন বলবো না আর একজন তাহলে এই গল্পটা কিন্তু মিথ্যা এই গল্পটা পুরোটাই মিথ্যা কিন্তু আমরা বুঝিনি বলি এর কোনো সনদ নেই আর একটা আল্লাহর আশেখ হওয়ার আল্লাহ আশেখ রসুলের মডেল ঠিক না আশেখ হতে গেলে দাঁত ভাঙতে হবে ঠিক না সাহাবিরা কি দাঁত ভাঙছিলেন তাহলে তিনি সাহাবিদের চেয়েও বড় ছিলেন ঠিক না হ্যাঁ উল্টো পাল্টার কথা কোনখেন হ্যাঁ খুব ভালো করে বুঝি মনে করেন আমি এখন আমার রসুল আমাদের ভিতরে নেই আমরা বিরুদ্ধে মোবাইলে খবর আসলো আমার পীর ইহুদিদের গুলি লেগে শহীদ হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে একটা পিস্তল দিয়ে গুলি করে আমিও শহীদ হয়ে গেলাম আমার হুজুর যে যাবে আমিও হ্যাঁ ঠিক আছে অত দূরে না গেলাম আমার মোবাইলে খবর আসলো আমার গুলি লেগে কেটে গেছে দাঁত ভেঙে গেছে দাঁত ভেঙে নিলাম নিজের ছুরিতে নিজে আহত হয়ে একই সাপ আমি পাবো ঠিক না কি পাবো হ্যাঁ আর কি পালাম একেবারে মহা একটা কবিরাগুনা পাইলাম কথা বোঝেননি सचेतन अवस्थाएं अवस्था हाथ निजे का नीजे कटे, दात निजे भांगे एक महाविरा गुना बेहूशा सब हा आशे केर के भरे नहीं गल्प मिथ्या करें सरल मन विश्वास करी गल्पे इसलम सम्पर्के एक नम्बर हल सहिदे भूल धारणा दाबीरा दात भांगलना भांगल बोध बड़े बोझ नम्बर क्या घर दाँत भांग कहें दिन कथा हाथ भांग, भांग, भांग गा घाम संसार करबें बोल ऐले मे पालन करब ना कि घरे बसिया दात भांगलन सहबी दात भांग ना कि दात भे लड़ाई शत्री मुदीन खबर पेलर रसलम के शहीद कर फेड़ी निजे तरबड़ी बेर निले ने मेरे निले ना कि ना तरबारी हाथी नहीं ओहर मटे दौड़ाले যে কাফেররা আমার নবীকে শহীদ করেছে আমি সেই কাফেরদের বিরুদ্ধে রসুল দাঁত ভাঙছিল তো সাহাবিদের সামনেই নাকি সঙ্গে সঙ্গে সাহাবিরা প্রত্যেকে নিজের হাতুড়ি নিয়ে দাঁত ভাঙতে শুরু করলেন নাকি কি করলেন তারা নিজেদের দেহ দিয়ে নবীজির আড়াল করে দিলেন जत तीर आससे बल्लम सहबीदे घर बस दात भांग के भूल धारणा दिखे और कारणारा मन करम सहबी जीवन ही देखें कठिन हतना আমরা এখন চমক চাই আমি যদি একটা ওয়াশ করি মনে করেন অমক আল্লা ধরে আল্লাহ সারাদিন নফল রোজা রাখতেন চল্লিশ কারণ এটা খুব মজাদার চমক লাগে চল্লিশ বছর এক টানা রোজা রেখেছে নামাজ পড়েছে আসলে তো খুব চমক চমক লাগার কথা কিন্তু এই কাম কি করা যায় আপনি পারবেন কেউ পারবো আমরা এটাতে চমক লাগে কোনো কাম হয় না আর আমি যদি বলি যে আল্লাহর অমক বাবারা প্রতি রাত্রে এক ঘন্টা তাহাজ দুই ঘন্টা তাহাজ্যত পড়তেন আল্লাহর কাজ দোয়া করতেন আপনারা কেউ সুবান বলবেন না আমি জানি কিন্তু সাহাবির এরকম করতেন সাহাবিদের আমল অনুকরণীয় আদর্শ পালন করা যায় আপনি চাইলেই পারবেন আর পরের গল্পগুলো পালন করা যায় না তাহলে আল্লাহর অলিহা সহজ না কঠিন সহজ যে প্রসঙ্গে কথাটা আসলো আল্লাহর সাথে বিজনেস হলো সবচেয়ে সহজ কাজে আসেন আমরা সবাই আল্লাহর সাথে বিজনেসের নিয়ত করি যে আল্লাহ আমি তোমার কোরআনের তালবেল হয়ে গেলাম কোরআনের মুরিদ হয়ে গেলাম এই আগামী যত বছর বেঁচে থাকবো একদিন হোক আর একশো বছর হোক আমি কোরআন ছাড়বো না প্রতিদিন দশ মিনিট হোক আর বিশ মিনিট হোক আমি কোরআন নিয়ে বসবই কোরআন পড়তে পারলে পড়বো না হলে শেখবো কোরআনের পড়বো আমি আজীবন তোমার থাকব কোরআনের সহাবতে হয়ে থাকব জীবনে ছাড়ব না এই করেন সন্তানদেরকে কোনোদিনের মানুষ বানানোর নিয়ত করেন ইনশা আল্লাহ কোরআন আমাদের জান্নাতে নিয়ে চলে দেবে হাজরিন কাজেই আল্লাহর দিন বুঝতে হলে নিজেরা কোরআন পড়তে হবে সন্তানদেরকে পড়াতে হবে ामला केफिकल्लासूल सलाहर पसंद करुब बज के एक युवक गल्पल्व रसुलेखाले जिना की राजबाड़ी बा, बेलगा दिनदार मुरब्बीरा আপনার মাশালা খুব ভালো মসজিদের ভিতরে যদি একটা যুবক ছেলে এই চোদ্দ বছর করবেন না আদর করবেন রাগ করবেন হ্যাঁ করবেন এত বড় বেআর কিন্তু যদি মসজিদেও কোনদিন না যায় রাগ করবেন তাহলে আমাদের ইসলামটা কি যে নামাজ হলে একটা নফল কাজ যদি করিস মোটামুটি সুন্দর করে কর না করলে কোন সমস্যা নেই কি জঘন্য কথা হয়েছেন মসজিদে দড়াই দেওয়া দরকার ছিল যে বাবা আমার সাল্লাহ তুমি নামাজে এসো খুব খুশি হয়েছি বাবা তুমি একটা টুপি কিনে দেবো বাবা পড়বা বলা যেত না হাজিরিন মসজিদে ঢুকেছে একটা যুবক ক্রিকেট খেলছিল অথবা বন্ধুদের সাথে গল্প করছিল ফরজে গেছে না ঢুকলে কোন রাগ করে না এর নাম ইসলাম ওর মতো ছেলে দুই রাখা ফরজ নামাজ পড়ে যে সব পাবে আমার মতো বুড়ো সারা রাত পড়ে সেই সপ পাবে না কারণ ওর রক্ত ডাকস অন্য ওদের মসজিদ কোন তো নামাজের টানে চলে আসছে এটাই ওর জন্য যথেষ্ট ফরজ নামাজ না পড়লে তার ইমান নষ্ট হয়ে যায় সুন্নত না পড়লে আমাদের গুণা হবে ওরা দু একবার না পড়লে ওইরকম গুণা হবে না ওদের বলবেন মাথায় হাত দেবেন বাবা শূন্যতটা পড়ো শূন্যত না পড়লেন আল্লাহ বেজার হবে বাবা আজকে খেলছিল যাও মাঝে মাঝে শূন্যতটা পড়ো ও আর একটু বড় হয়ে এমনি পড়বে কথা বোঝেননি কোনো সময় যে প্রশ্ন করত একটা ঘটনা রসল্লা মসজিদে নামাজ পড়াচ্ছেন মসজিদে নামাজ পড়াচ্ছেন রুখ চলে গেছেন ঠিক না দৌড়ে দিয়ে যদি রুকু পাওয়া যায় ভালো যদি দেখা যায় ইমামসু ইসলামী আল্লাহ আহমেদে বলে ফেলেছে তখন কি করেন ক্যাশ করে হাত বেড়েক করে দাঁড়াই করেন ঠিক না ঠিক না এই দুটো কাজে আল্লাহা যখন নামাজ শুরু হয়ে যাবে একামত হয়ে গেছে রুকু যাই হোক তুমি নামাজে যাবে মনটা শান্ত থাকবে অস্থির মোটেও হবে না বাড়ি থেকে দোকান থেকে মসজিদে যাওয়ার নিয়ে তে বেরিয়েছ বা তোমার পাটা মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে তোমার আমল নামাজ পড়া সব লেখা হচ্ছে তুমি তো নামাজেই আছো তুমি মসজিদে যে দেখো যে নামাজ শেষ হয়ে গেছে তারপরও তোমার আমন লামায় জামাতে সব লেখা হবে তুমি কেন শান্ত ভাবে যাবে আপনি অভ্যাস করেন বিশ্বাস করেন মাস দু হোক করবেন জামাতে মন রুকু দেখছে আপনি শান্ত আছেন মন অস্থির হচ্ছে না দেখবেন আপনার দুনিয়ার সব কাজে মন শান্ত হয়ে যাবে এই যে অস্থিরতার ব্যায়াম সেরে যাবে তাহলে যাওয়া একটা কাজ কথা নাই একটা ইমাম রুকুতে উঠে পড়লে দাঁড়িয়ে থাকা আপনি তাকবিরে তাহারিমা করবেন ইমামের সাথে সেজদায় চলে গেলেন আপনি একটা সেজদাও যদি করেন হতে পারে এই একটা সেজদার জন্য আল্লাহ তালা আপনার জীবনের সব গুণ মা করতে পারেন একটা মাকবুল সেজদার অনেক দাম কবরে গেলে আমরা দেখব যে একটা সেজদার জন্য একটা সেজদার সবাবের জন্য দুনিয়ার সব সম্পদ দেওয়ার জন্য মন ছটফট করবে কাজেই ভাইরা মসজিদে যে যদি দেখেন টুকুতে গেছে ইমাম শান্তভাবে যাবেন এখানে আরো অনেকগুলো ভুল করি আমরা মসজিদে যে দৌড়ে গেলেন আগের কাতারে জাগা রেখে পিসের কাতারে দাঁড়ানো গুনার কাজ কাতারের মাঝে ফাঁক রাখা গুনার কাজ গায়ে গা লাগিয়ে দাঁড়াতে হবে মুসল্লীরা প্রত্যেকের গায়ে গা লাগিয়ে দাঁড়াবে সাহাবিরা তাদের পায়ের টাকন হাঁটুর সাথে কথা বোঝেননি আর বাঙালি কি করে চারজন ঠেলা দিলে আর একজন যায় নামাজ মাকরু হবে গোনা হবে আর আল্লাহ একটা স্থায়ী কজব দেবে কাতারে ফাঁক রাখলে আল্লাহ মুসলমানদের অন্তরের ভিতরে ফাঁক তৈরি করে দেয় মানে পরস্পর মতো বেদ ঝগড়া তৈরি হয়ে যায় এটা একটা গজব দুই নম্বর আগের কাতারে জায়গা রেখে পরের কাতারে দাঁড়ানো এটা গুনার কাজ কিন্তু আমরা কিন্তু ওই রুকু দেখতে দেখলে ওটা করি কোন জায়গায় জায়গা আছে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়ি এটা গুনার কাজ আপনি শান্তভাবে যাবেন দেখবেন কোথাও জায়গা আছে কেনা কাতারে হেঁটে যাবেন पदक्षेपल कतारूरण डाइने सामने आल्ला पदक्षेपे आपके जाना दिखे गए जो प्रसंगिक आलमिलते राहे बेलाय मसाला नाम मसाला दलिल आदिल्ला हादिस सह विस्तारित आतेजीफा अने सम दो एम जीन तदबिर एगोलो रहेबेलाये आनसी सुन्नत शुद्ध ওই দরজাতে আল্লাহর বলে রুকু দিয়ে দিছে দিয়ে রুকু অবস্থায় হাঁটতে হাঁটতে কাতারে ছড়িয়েছে আমাদের দেশে যদি কেমন করে তাহলে তো নামাজ শেষে তো আর লোকে তো যুবকদের কোনো ভয় ছিল না নবীসাল্লামের কাছে কোনো ভয় ছিল না নামাজ পড়ে চলে গেছে মানুষ করে আর রসুল কি বললেন প্রথমে দোয়া করলেন যা দেখাল মাসা আল্লাহ তোমার জামাত ধরার যে আগ্রহ আল্লাহ বরক দিকে আমি দোয়া করি লাউদ বাবা এরকম আর করো না কোনো রাগও করেননি গায়াল দেননি আবার নামাজ পড়তে বলেননি কিছুই বলেননি শুধু বলেছেন বাবা এরকম আর করে না কত বোঝেননি সব সময় যুব বান্ধব ছিলেন যুবকেরা তার কাছে সহজে আসতে পারতো কোনো প্রশ্ন করতে পারত এই রসল্লাহ সাল্লাম একটা কিশোর অল্প বয়সে আট নয় বছরের কিশোর রসুল্লাহ সাল্লাম নিজের চাষাতো ভাই আপন চাচাতো ভাই रसुलर बस आठ नई दस তোমাকে কিছু কথা শেখাবো এগুলো মনে রাখবে শোনো বাবা জীবন সামনে অনেক লম্বা तुम आल्ला के हेफत करल्ला तुम्हें हेफत करल्ला के हेफत करब समय आल्ला के तुम पा सब शिक्षार मूल हल ये और सब गलत मूल्य रसल्लाम से जीवन शुरू दिन दावत करें ये दिए और शेष जीवने सबसे छोट्ट शिशु किशोर दिन शेखना दिन शेखाई ना मजा शिखा शेखाब कारोरे विपद क्या दिन विपद क्या काटान आल्ला रसुल আমরা কার কাছে চাই মিসে কথা বলবেন না মেম্বারের কাছে চান এটা এক ধরনের চাওয়া আরো খারাপ চান আল্লাহর কাছে যেটা চাওয়া সেটা হফিসের কাছে চান কবরে যে মাজারে যে দরগায় যে আল্লাহ তো কবরে বসবাস করেন ঠিক না আমার বান্দারা যখন আপনাকে আমার কথা জিজ্ঞাসা করে আমি বান্দার কাছে আছি বান্দা যেখানে যে অবস্থায় আমাকে ডাকবে সঙ্গে সঙ্গে আমি সাড়া দেব বড় আফসোস লাগে আমরা মুসলমান দাবি করি মুসলমান বলে আমরা পরিচয় দিই নামাজ পড়ি রোজা রাখি টুপি আসে দাঁড়িয়ে আসে মোহাম্মদ রসোল্লাহ লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আবু জাহাল কি মানতো লাহ মানত আল্লাহ সারা কোনো মাহবুদ নেই মানত আবু জেহেল কি আল্লাহ মানত আল্লাহ এক মানত আল্লাহ আমাদের খালেক মালেক এই জায়গায় আয় আনা মানত না আর এই আয় দানা থেকেই সব সমস্যা এটা একটু বোঝার চেষ্টা করি আমার একটা বই আছে সর্বশেষ ইমাম আবহানিফা রহমাতুল্লাহ আলাইহির ফেকুল আকবর আর একটা পুরনো বই আছে ইসলামী আকিদা आलमी नहीं छाड़ा सर्वशक्ति मान नहीं सृष्टिकर्ता एकम्रल्लादाता एकम्र आल्ला सब विश्वास त বিশ্বাস করতো লাখা ইন সর্বাহারা নেই আল্লাহ ছাড়া কথা বুঝতে পারছেন আল্লাহর এ বাদতো করতো আল্লাহ যে মাবুদ আমাদের তাও মানত আবু জেহেল হস করতো জানেন না আবু জাহেল যে আল্লাহ আবু জাহেল জানেন না হ্যাঁ আল্লাহ আবু জেল কিন্তু আবু আল্জাহ অনেক হজ করেছেন আল্লাহ করতেন হজ করতেন আল্লাহ আল্লাহর ডাকতেন তাহলে আবু জেল আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা রাবুল আলমিন খালেক মালেক সর্বশক্তিমান বিশ্বাস করতেন আল্লাহর এবাদত করতেন কিন্তু আল্লাহ ছাড়া কারোর এবাদত করা যাবে না এইটা মানত না লা ইহ মানত না যখন তাদের বলা হয় লাহ ইহু মানে না एकम्र सर्वशक्ति मान सृष्टिकर्ता रबुल आलमीन मान लो आल्ला इबादत करलो কিন্তু না কেন পানির মতো সহজ আমি একটা গান শুনছিলাম গানটা দিয়েই আমি এটা বোঝানোর চেষ্টা করি বাবা শাহজালাল ওলি তুমি দয়াল বাবা দয়া করো বাবা এরকম একটা গান শুনছেন নাকি আছে না বাংলাদেশে लक्ष लक्ष मुसलमान आज बाबा शाहफर शाह मकदम दो सो बाबा, बाबा, बाबा, बाबा, बाबा तक ए रकम गान आई मुसलमान रााई गान गा गान। तर के जी अपनी रब के की बोल অস্বীকার করবে নাকি কিন্তু যদি আপনি বলেন আল্লাহ ছাড়া কারোর দয়া ডা চাওয়া যাবে না ডাকা যাবে না এইটে মানবেন আবু জাহেল একেবারে একশো পার্সেন্ট ফেলেছেন কথা বুঝতে পেরেছেন দলিল কি আবু জেলে দলিল ছিল খুব শক্ত আবু জাহেল বলতো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা খালেক মালিক লাশরিক মানতেই হবে তাকে তবে এই দুনিয়াতে আল্লাহ রহমত পাইতে বরকত পাইতে বিপদ কাটানোর জন্য আল্লাহাগার কথা শুনে একটা বড় রাজা বাদশা মন্ত্রী এমপির কাছে ডাইরেক্ট যাওয়া যায় মন্ত্রীর কোন আপন লোকের মাধ্যমে গেলে ভালো কাজ ঠিক আল্লাহর কাছে যাইতে গেলেও তোমাকে আল্লাহর যারা আপন লোক ना? जरा आल्लम बरहक फिर ठीक ना माध्यम जित बंदना शुनिमेतर वंदना करतो मजारे चले जितो दरगा बन আনাস আপনার নাম শুনেননি এরা আল্লাহর অলি ছিলেন বারহক বড় বড় অলি ছিলেন কোরআনে এদের নাম আছে হাদিসের নাম আছে আল্লাহর ফেরেস্তা জিন ইনসান নবী ওলি এদের তারা বলতো এরা আল্লাহর মাহবুব মাহবুবান্দা তোমরা এদের মাজারে যাবে মাজার না থাকলে মূর্তি বানিয়ে নেবে মূর্তি না থাকলে একটা দরগা বানিয়ে নেবে একটা পাথর বসিয়ে নেবে সেখানে হুজুরের বন্দনা করবে দুধ ঢেলে দেবে মুরগি ছেড়ে দেবে গরু উঠজবই করে দেবে কানবে হুজুর যখন খুশি হবে তোমার কান্নায় রুহানিভাবে দেখতে পারবে তখন তারা আল্লাহর কাছ থেকে তোমারটা চেয়ে এনে দেবে महबूब बंदा दे बंदना करसुल्लाम किच्छु बी भलोरे कुरे, अनुभव करें बोझे रसलह सोल्लामी মদের বিরুদ্ধে কিছু বলেননি পর্দার কথা বলেননি বোরকার কথা বলেননি ক্ষমতার কথা বলেননি এমনকি রোজা রাখার কথা বলেননি জাকাতাম বললেন যে তোমরা ইব্রাহ মিকাইল আজরা ইসরাফিল ইব্রাহিম ইসমাইল সবাইকে মহব্বুত কর। সবার জন্য দোয়া কর। কিন্তু ইয়া কানা महबूब बंद बंदना तर माध्यम पेदब नी अल्लाहर महबूब बंदे व्यादबी करते वंदना मार कथा बुजेस তাহলে আবু জাহেল সাড়ে পনেরো আনা মানত সব মানত আল্লাহ মাহবুত তা মানত আল্লাহ রে বাদত করতো শুধু আয়দ আনাই গোলমাল হয়ে গেল এই আয়দ আনার গোলমাল কি বাংলাদেশে আছে না নেই কারণ যে ইংলিশ আবু জাহেল আউলাদ না सरल मन बुजे पर आल्ला भलो निजे बुझीना क्यों एक बोझारे একজন রাজা মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে চেনে না ঠিক না একজন লোক তার প্রিয় কোনো লোক যদি পরিচয় দেয় তাহলে বুঝতে পারে যে আমি লোকটা ভালো আল্লাহ তো তাই আল্লাহ আমাকে চেনে না চেনে मेर चेन चेन आल्ला खाइए सेचय ना कि दुनिया मानुषे মাধ্যম নিয়ে যেতে হয় কারণ দুনিয়ার মানুষ জাহেল আর কেউ যদি বলে যে আল্লাহ দুনিয়ার মানুষের মতো জাহেল হেল তাহলে কিমান থাকে নাকি না আরেকটা কারণে দুনিয়ার মানুষের কাছে মাধ্যম নিতে হয় ভাই সেটা হল দুনিয়ার মানুষ জালেম চিনলেও অনেক সময় পার্সিয়ালটি করে না আপনার এলাকার কমিশনার বা চেয়ারম্যান দুই দুই পার্টিকে চেনে না কিন্তু সালিশ অনেক সময় পার্সিয়ালটি করে না मानुष्ले क्योंकि शाशुड़ी शाला समी भाईरा जेटा जी अपनी चेयरमैन कमिशनारे शाला के दिए बो के दिए शाशुड़ी के दिए एक बुले देखो लोकटा ख्याल रखो तरसियल्ट करें ठीक ना आल्ला तो रकम क्यों जदि आल्ला बेपारे एर धारणा कर आल्ला सब जाने तर से प्रियार क्यों नहीं कि पार्सियल करते कहे आल्ला जाते मुर्शिद लागे অজিফা শিখতে আমল শিখতে নামাজ শিখতে দোয়া শিখতে অচিল্লা লাগে মধ্যস্থ লাগে কিন্তু আল্লাহর কাছে দোয়া কবুল হইতে আল্লাহর কাছে পরিচয় করাই দিতে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য কোনো মাধ্যম লাগে চিন্তা করলেই সে বেইমান হয়ে যাবে কথা বুঝতে পারেননি কারণ আল্লাহর রুবিয়ত উলুহিয়াতকে অপমান করা হবে দ্বিতু আমরা অনেক সময় বলি কোটে গেলে উকিল লাগে আল্লাহর কাছেও উকিল লাগে কোটে গেলে কেন উকিল লাগে কারণ জস সেফ জানে না কার দলিল জেনুইন কার দলিল জাল জর জানে নাকি এই একজন উকিল আইন পয়েন্ট দিয়ে বুঝিয়ে দেন ঠিক না আল্লাহ তো জানেন না নাকি আপনি বলছেন আল্লাহ গুনা করছিলাম আল্লাহ আমি বলছি মাফ করে দাও আমি নিয়ত করছি আর করব না আল্লাহ বিপদে আসি আমি আল্লাহ বিপদ কাটিয়ে দাও আমার খুব কষ্ট আল্লাহ তুমি দেখো আল্লাহ আল্লাহ অমুক আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে আল্লাহ কাটাই দাও আল্লাহ অমুক কিছু হয়েছে আল্লাহ কাটাই দাও আপনি যে কেস আল্লাহর কাছে বললেন আপনি যে সত্য বলছেন না মিথ্যা বলছেন আল্লাহ তো জানেন না আপনার এইটা দরকার আছে কি নেই আল্লাহ তো জানেন না তাহলে আর কোন লাগবে কেন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহকে আল্লাহ তাত্তা খিদু মিন্দুনি অকিলা আল্লাহ ছাড়া কাউকে উকিল ধরবে না কথা বোঝেননি তো ভাইরা আল্লাহকে ধরতে হবে আল্লাহর জায়গায় কেউ বসলে আর কিছু নেবে নাই भाईरा अनेक कष्ट करते मन करें दो जन मुरीदरिदूब भक्त से जाने देश सब पाई जखनी किस भलो जिन पाय দশ টাকা লাভ হয়েছে ছেলের চাকরি হয়েছে রেজাল্ট ভালো হয়েছে হুজুরের দোয়াই পাইছে হুজুরির দোয়াই আল্লাহ যখনই ওর কোন কষ্ট হয় অসুবিধা হয় দু টাকা লস হয় নিশ্চয় হুজুর রাগ করেছে হুজুরের কাছে আসার জন্য মনটা ছটফট করে ওর মনটা কাকে নিয়ে করে হুজুর ও কোনদিন আল্লাহ পাবে না মুর্শেক আবু জেহেলের মতো মুশেক ও শুধু ঘুরেই যাবে ও কোনোদিন আল্লাহর কাজ যেতে পারবে না আর একজন মুরিদ সেও মুরিদ জানে হুজুর আমার শিখাইছে আল্লাহ ভালো আল্লাহ তুমি না দিলে আমি পাইতাম না আল্লাহ আর যখনই কষ্ট হয় ও বলে আল্লাহ আল্লাহ আমি অন্যায় করছি আল্লাহ আল্লাহ তুমি ভদ্রা কাটাই দাও আল্লাহ আমি তবা করছি আল্লাহ ওর মনটা কাকে নিয়ে করে আল্লাহ রি কি হবে এই তো হবে ও আর কিছু আপনাদের আগেই বলেছি আল্লাহর কিচ্ছু লাগে না মনটাকে শুধু আল্লাহ যা পারেন কিচ্ছু লাগে না কিন্তু বিপদে চিন্তা করছি মাজারের কথা দরকার কথা মাজারের কথা মহব্বত হয়েছে একজন নেককার মানুষে সালাম দিতে বাজার কথা মনে হবে পিসের কথা মনে হবে কেন মশলা শেখার জন্য কিন্তু বিপদ আবাদে কার কথা মনে হবে একমাত্র কার কথা আল্লাহ তা না হলে ইমান থাকবে না ইউনুস আলহালাম মাসের পেটে পড়ে কি বলছিলেন তাহলে মাসের পেটে বিপদে বিপদে পড়ে লা কেন তার মানে আল্লাহ এই বিপদে পড়ে ডাকার মতো কেউ নেই বিপদে পড়ে আমাকে তরানোর কেউ নেই বিপদ থেকে উদ্ধার করার কেউ নেই আমার দিকে নজর দেওয়ারও কেউ নেই তুমি শুরু ঠিক না কাজেই বিপদে আপদে কষ্টে দুঃখে যদি ইউনুস আল্লাহ মরে যাব বুঝতে পারছি এক মিনিট আগেই দমবন দিয়ে মরে যাব তখনও যদি শুধু আল্লাহর কথাই মনে হয় তাহলে বুঝবেন ইমান আছে আর যদি বিপদে আপদে মনটা ছটফট করে অমুক জায়গায় গেলে তমুক জায়গায় গেলে ভালো হতো তাহলে বুঝবেন ইমান ঠিক নাকি কাজেই ছুটে বেড়ালে লাভ হবে না বড় কষ্ট লাগে নিজের ভালো আমরা বুঝি না কয়েকটা বিষয় বোঝেন আমরা ছুটে বেড়াই কেন এই যে যত সুটা সুটি বিপদ আপদে তাই না একটু বিপদ হয় ছুটে বেড়ায় নিজের ভালো বাঙালি বোঝে না আপনার বিপদ হয়েছে অজু করবেন দুই রেখাত নামাজ পড়বেন শেষ দেয় আল্লাহর কাছে চাইবেন আল্লাহ সব বিপদ কাটিয়ে দেবেন আর আপনার বিপদ হয়েছে আপনি নামাজ পড়বেন না জামা গায়ে দিলেন দুই টাকা পকেটে নিলেন পাঁচশো টাকা পকেটে নিলেন দুই কেজি আম কেনলেন দুটো মুরগি কেনলেন আমার হুজুরের বাড়ি চলে গেলেন হুজুর দোয়া করলে বিপদ কেটে যাবে সহজ কোনডে আর কঠিন কুন্ডে আমার লাভ কোনডি এই কষ্ট করে হুজুরের কাছে যাওয়ার লাভ না ঘরে দাঁড়িয়ে দশ মিনিট দূরে নাজ পড়ে লাভ তাহলে আমার নিজের ভালো কিন্তু আমরা বুঝিনি আল্লাহ আমার কাছে আছেন শুধু চাচ্ছেন যে আমরা একটা বলি আমি না বলে কোথায় চলে গেলাম একটা বাচ্চা মা রাগ না রাগ করে মারা রাগ করে না বলেন তো ছোট বাচ্চা এক বছর দুই বছরের বাচ্চা মা বেশি মারে না দাদি নানি খালারা বেশি মারে মা জল্লাদ তাই না মা আর সে তো জল্লাদ খেয়ে নেই মারে বেশি অথবা আপার কাছে চলে যায় দাদি একটু দুধ খাবো মার বলে দতবা খালা কি আপা একটু মার বলে বলেন তো এই বাচ্চাটাকে কি মা পছন্দ করে হ্যাঁ भलोकर जो सन्देह बाहर मे जिज्ञ करें, करें ना। मा राग कर मायर मातृत दाबी हल सतान चाहना ठीक, ठीक ना जे सतान मायर राग के बड़ मन करो सतान ही कारण मार से आपन क्या है ना मा राग कर सार्ते ना सन्तान भलोर जो मा राग कर चाय सन्तान आसुक चाय सन्नान मुखे आदर टा चाहिए क्योंकि सन्तान बस बोझे मार्ग कर लेर का बापर ले का, मा, का मा के डाउन दे के पसंद कर आल्लापद कष्ट दें कि आल्लर का डा তাতে আল্লাহর কোনো লাভ নেই আমার অন্তরে আল্লাহর মহব্বত আসবে আমি তবা করব আমি ভালো হব আমি জান্নাত পাব আমি আল্লাহর বেলায়েত পাব এই জন্য আল্লাহ আমাকে বিপদ দেন কষ্ট দেন যেন আমি আল্লাহর ডাকি আমি আল্লাহর না ডেকে হজুরের কাছ চলে গেলাম আল্লাহ খুশি হলেন না বেজার হলেন আমি আল্লাহর রুবুবিয়তকে অপমান করলাম আল্লাহ তো চাইছিলেন যে কষ্ট দিয়েছি তুমি আমাকে ডাকো ঠিক না ছোট্ট একটা বাচ্চা মা যখন খুশি থাকে ওই বাচ্চা খালার কোলেও যায় নানির কোলেও যায় ঠিক না কিন্তু মা রাগ করেছে বোকা দিয়েছে চড় মেরেছে কে করে কান্দে আর মা জয় থাকে নানি নিতে আসলে টান দিলে যায় না দেখছেন কি জন্য কারণ ও জানে মার মুখে যখন হাসি থাকে সব জায়গায় যাওয়া যায় মাকে খুশি দেখে সব জায়গায় যাওয়া যায় মাকে রাগ করিয়ে কোথাও যেয়ে ঠাই মেলবে না কারণ আসল ঠাই হলো মা ছোট্ট বাচ্চাটা বোঝে আপনি বুঝলেন না পাবেন বড় কষ্ট লাগে ভাইরা নিজের ভালো আমরা বুঝি না বিপদে আপদে আল্লাহকে দেখে কত মজা আমি একটা গল্প মাঝে মাঝে আপনাদের বলি রাজবাড়িতেও বলছিলাম আমি যখন ইসলামিক টিভিতে প্রোগ্রাম করতাম এক ভাই আসছেন ঠিক প্রোগ্রামে যাবো আধা ঘন্টা আগে রেডি হয়ে বসে আসি লাইভ প্রোগ্রাম যেটা ছিল যে হুজুর একটা বিপদে পড়ে আসছি আমার একটা জমি আছে বিজয়নগরে জমিটার দলিলগুলো একটা ডেভেলপার কোম্পানি দিছিলাম ডেভেলপার কোম্পানি ওটা হাই রাইজ বিল্ডিং করবে আমার সাথে এগ্রিমেন্ট করে এই জন্য এখন ওরা আমার দলিল গুলো এই হবে তা হবে কিন্তু আপনারা ইসলাম ইসলামিক টিভিতে বলেন যে সমস্ত করতে হয় না এমান চলে যায় কবিরাজের কাছে করতে হয় না এই জন্য আপনার কাছে আসলাম হুজুর শূন্যত রেখায় যদি কোন আমল থাকে আমি খুব বিপদে আসি হুজুর আমার তো কোনো জানা নেই তো বিপদে পড়লে কিছু মুখস্থ করবেন সবসময় এগুলো পড়বেন নামাজে আত্মায়ত শেষ করে সালামের আগে দোয়া মাসুরার সাথে পড়বেন এমনি হাততুলা আল্লাহর কাছে পড়বেন আর খাস করে তাহার জোতের নামাজে ভিতরে পড়বেন তো দেখিয়ে দিলাম পরে আসছে আবার দেখি হুসব আছে কি খবর যে কালকে না পরশু বললেন ওই ডিভেলপার কোন বলা নেই কানে নেই আমার দিয়ে আসে দলিন মাসা আল্লাহ খুব ভালো কথা বলো না হুজুর একটা কিন্তু আছে তা কি কিন্তু হুজুর এই মাসখানেক আপনার কথা মতো তাহার যদি দোয়া করছিলাম খুব শান্তি লাগছিল ওদের সারাদিন মনটা ভালো থাকতো এখন আমার মনে হচ্ছে যে দলিলটা যদি আরো কয়েক মাস পরে ফেরদ দিত তাহলেই ভালো হতো আল্লাহ আল্লাহ আল্লাহ দলিলও পেলো মজাও পেলো আল্লাহর অলু হয়ে গেল আল্লাহ তো বিপদ দিন এই জন্য কষ্ট দিন এই জন্য যে আমার বান্দা সবভাবে আমার অলু হয়ে যাবে আর আমরা কি করি আল্লাহকে রেখে ছুটে বেড়াই ভাইরা তো কাজেই আল্লাহ রসুল কি বললেন তোমার শেখার জন্য কিন্তু তোমার সম্পর্ক আল্লাহর সাথে ঝুলে থাকবে আল্লাহর সাথে কথা বুঝতে পারেন এরপরে রসুলাম বললেন চাইতে হলে কার কাছে চাইবে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাওয়ার বিভিন্ন পদ্ধতি আছে আল্লাহ কোরআন শিখিয়েছেন আল্লাহর কাছে আমাদের দেশে যারা বেনামাজি তাদের কোনো সবর নেই মুরগি রসগোল্লা ছোটে আস বাস্তু নামাজ পড়লে মানুষের মনে সবর আসে আল্লাহর ভরসাটা আসে এই জন্য আমি আপনাদের মাঝে মাঝে বলি বেনামাজি মুসলমান বউর অসুখ টাকা নিয়ে আমাকে কাজ ধরুন তাহলে আমরা ভাগে বেশি পাই না আর নামাজি বেশি ফেলে কিন্তু আমাদের লস নামাজির অত হাতিয়া দেয় না দেয় মোহাম্মদে দশ টাকা দেয় কিন্তু বিপদের হলো দুই হাজার টাকা আর মোহবত হলো দশ টাকা আল্লাহ আল্লাহলা সেজ দেয় দোয়া করো আল্লাহ বিপদ কাটিয়ে দেবে বিপদ কাটানোর জন্য অনেক রকমের এবাদত আছে সব আজকে বলতে পারবো না আল্লাহ রসুলাম এই হাদিসে আরো কিছু কথা বললেন এটা শেষ করে আমরা কিছু বিষয় যে আমুল করলে বিপদ কাটে যেগুলো করলে আল্লাহর বরকত পাওয়া যায় কিছু বলার চেষ্টা করবো আল্লাহ কি বলছেন खूब भलोकर बोझ बाबू जदि विश्व सकल सृष्टि जीन इंसान फिर गस कलदाल सब एक जगह तुम्हार को आल्लर इच्छार बहरे आल्लर निर्धारण बहरे कोा وان الامه لو اجتمعوا على ان يضروك بشيء لم يضروك الا بشيء قد كتبه الله عليك আর যদি সারা সৃষ্টি জিন फ मानुष्टर भलि बुजुर्ग सबा तुम्हारे क्षति करते कथा बोझ मन भरे जोर रखते हलोर पथ दिए थार पथ एट भूल हम सर के चले जाए আল্লাহর আনকারি মে সুন্দর করে বুঝিয়েছেন একজন চাকরের অনেকগুলো মালিক বাজারের পঞ্চাশ জন সায়ের দোকানদার একজন চাকর রেখেছে একজন চাকরের পঞ্চাশ জন মালিক আর একজন চাকরের একটা মালিক শেষ করলো সবাই রাগ করবে এই তোর কখন না বলে চাহ দিয়ে যা বলো অমুক ছাড় ডাকছিল অমুক ছাড় ডাকলে আমি ছাড় না হ্যাঁ ঠিক আছে না যারা ইমানদার मेर चे भारंदर चे बी बोन ठीक ना कह मोमर मन कोशन थे ना मुशेक मने शुदू टन কোথায় যাব কোথায় যাব কোন দরগায় কোন মাজারে ওই গাছের পানি ওই পুকুরের জল ওই কুমিরের গায়ে মাসের গায়ের ময়লা ওই জুটো এই সারা দিন কষ্টের সারাদিন শান্তি নেই কোথায় গেলে কে বদয়া করলো আর কোথায় গেলে দোয়া পেলো এই জন্য ও পাগল ও মানুষের চেয়েও খারাপ ও পশুর চেয়েও খারাপ ও নত জানু ওর মনটা সবসময় অস্থির কথা বুঝতে পারেন তো ভাইরা কাজে সত্যিকারের মানুষ হতে গেলে সত্যিকারের সফলতা পেতে গেলে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে ভালো মন্দির মালিক একমাত্রের তো ভাইরা এই যে আল্লাহ রহমত বরকত পাওয়ার জন্য প্রথম কাজ হলো ইমানটাকে মজবুত করা দ্বিতীয় হল কিছু কাজ করে আল্লাহর রহমতের জন্য সৃষ্টি ঠিক না এই দুটো বিষয় খুব সংক্ষেপে আপনাদের কিছু বলার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ করতে হবে এই যে ইমান আমরা রাখব রাখতে গেলে একটা মডেল রাখে এই জন্য আল্লাহ ইমানটা দুটো বাক্য দিয়েছেন লাহ্লাহ মোহাম্মদ রসুল কথা বোঝেননি লাইল মানে কি আল্লাহ ছাড়া কোন রসুল কি আল্লাহ ছাড়া কোনো আর মোহাম্মদুর রসুল্লাহ মানে মোহাম্মদ ছাড়া কোনো মুর্শিদ নেই তার মানে কি আমরা ইবাদত করবো একমাত্র কার তাজভি তালিল করব কোরআন তেলাওয়াত করব এই যে কাজগুলো করি এটা সাপ কা কে দেবে বলে আশা করি এর মানে আমরা এবাদত করছি কার আল্লাহ এখন প্রশ্ন হলো। কোন কায়দায় কোন তরিকায় দাড়িতা রাখলে টুপিটা পড়লে পাগড়ি পড়লে জিকির করলে তাজবি করলে জানাজা পড়লে কোরআনতেলাবাদ করলে দরুদ পড়লে কোন তরিকায় কামটা করলে আল্লাহ নেবে সবটা দেবে এই তরিকা কায়দাটা আল্লাহ কাকে শেখাইছিলেন তাহলে এই তরিকাটা কার কাছ থেকে নেব ভাই হ্যাঁ তেলে মাহবুদ একমাত্র কে আর মুর্শিদ একমাত্র একটা ভুল করি ভাইরা কোনো বিষয়ে ঝগড়া হলেই বলি আরে এত মানুষ করে অমখচুর করে এরকম বলেন নাকি না মানুষ করে এটা ভালো কিন্তু মানুষের কর্মকে নবীজির তরিকার বিরুদ্ধে লাগানো যায় না আমরা যদি ঠিক না। আমি বলবো যে আমি হাদিস মতো চলতে চাই আমি হাদিস খোঁজ যদি আমি হাদিস পাই আমি হাদিস মতো চলবো কথা বুঝতে পেরেছি যখন রসুল্লাহামের তরিকায় আল্লাহর এবাদত আমরা করার চেতনাই সুদৃঢ় হব। আমাদের বাকি কাজ সহজ হয়ে যাবে ইমানকে মজবুত করার জন্য আল্লাহর কয়েকটা আবাদত ছোট ছোট এবাদত আপনাদের বলবো খুব দরকার এতে ইমানও মজবুত হবে দুনিয়ার বরকত পাওয়া যাবে তার এক নম্বর হল নামাজ এক নম্বর কি নামাজ আমাদের দেশে আমরা কঠিন করেছি আগেই বলেছি আমরা টুপির যত গুরুত্ব দিই নামাজের তত গুরুত্ব দিই না আসল কিন্তু তা না जतटुकु पारे तक एते सोलाना सप पे जा टुपी थे टुपी माथा दिए टुपी थे टुपी खुलने दस टुपी टुपी छड़ा पड़ने आने पुरो सप पे जा जामा नहीं खाली गाए कपड़ नही। नहीं सुरें ना शुद्ध चुप कर दाड़ी शोभानल्ला नाम पे जा टुपी नहीं नाम ना कि रख क्यो कीजूर खावा दावा पर एक मास खाई कारण बो शु आलो भत्ता भात राधे इलिश मस पाई बिल्ला खाईने अच्छा नीरक हाँ नहीं तो कारण खबर खेते भलो हम भलो ना पावज खेते ना कि देहटा मरे जाए नाम आत्मार खोरक নামাজ যে কোনো ভাবে পড়তে হবে ওজু থাকলে দাঁড়িয়ে নইলে বসে নইলে দক্ষিণ দৌড়াতে দৌড়তে ঘোড়ার পিঠে বসে পায়ে হাঁটতে হাঁটতে নামাজ আমাকে সময় মতো পড়তেই হবে কথা বুঝতে পারেন আমি সাতদের ভিতরে যতটুকু করেছি ওটাতেই আল্লাহ তালা আমার পুরো দিয়ে দেবেন নামাজ অনেক সময় আপনাদের দেশে আছে কিনা জানিনা আমাদের দেশে অনেকে বলে আরে মন ভালো হোক তারপর নামাজ পড়বো আছে তাই না মাসা আল্লাহ ঠিক আছে কেউ যদি বলে আগে সুস্থ হই তারপর খাওয়া দাওয়া করবো আগে সুস্থ হয়ে যায় তারপর খাওয়া দাওয়া করবো খুব ভালো করে বোঝেন যে ব্যক্তি বলে মন ভালো হলে নামাজ পড়ব ওই ব্যক্তির দুটো সমস্যা আছে একটা হলো নিজের ভালো বোঝে না কি হজুরা ওর নিজের জন্য ও নিজে নামাজ পড়লে নিজে ফায়দা পাবে নিজের উপকার হবে নিজের কষ্ট চলে যাবে নিজের বিপদ কেটে যাবে কিন্তু ও বোকা বোঝে না যেমন কারোর অসুখ হলে খাইতে চায় না যাই খাই বমি আসে বুঝেছেন ওর অসুখ হয়ে গেছে दु नम्बर अनेक नाम मतो नाम जीवने एक बार पड़ल है अपना ना कि मुसलमान ना काफे आबू जेहेलर मतो तो बड़ काफे कारण से गोलमाल एक जैग जैगाटा धरें नबीजी के मडल धरें और किच्छू झेला রসল্লা সাল আসসালাম কি নামাজের মতো নামাজ পড়তেন না আলতু ফেলতু নামাজ পড়তেন সেই নামাজের মতো নামাজ ওনার আজীবনই পড়া লাগছিল না একবার পড়লে হয়েছিল কেউ যদি মনে করে আমি নবীর বড় আমার একবার পড়লে হয় মুসলমান থাকে সে আমাদের কোনো ঝগড়া লাগবে না তুমি যে বললে নামাজের মতো নামাজের মতো নামাজ পড়তেন না আলতে ফেলতে পড়তেন ওনার কি একবার পড়লে হয়েছিল না আজীবন পড়া হয়েছিল কেউ যদি নিজেকে মোহাম্মদ সাল্লাহ যে বড় মনে করে সে আর মুসলমান থাকে না দুই নম্বর কথা কেউ কি বলে যে খাওয়ার মতো খাওয়া জীবন একবার খেলেই হয় मारे अबू जेहेल बोझ तो कथा कुरने आ रेफतारा अबू जेहल खुब भलो जाना तो मारे फेर दाम नहीं इसलाम শয়তানের কাছে দাম আছে যারা মারেফত মারেফত করে সব ওই পাবেন মারেফত শয়তানের কম না সবচেয়ে বড় মারেফত শৈতানের ও জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে হাক্কুল আছে ওর ঠিক না হ্যাঁ জানাতে যাবে তো হ্যাঁ দুই নম্বর কথা হলো যদি মারেফত আসলে নামাজ না লাগে নবীজির কাছে যায় নবীজির কি মারেফত ছিল সেই মারেফত সেই এক নবুয়াতে শুরু থেকে ছিল না নবুয়াত পাওয়ার পরে আর কোন মারেফত বাকি থাকে মারেফত পাওয়ার পরে নবীজি কি নামাজ পড়ছিলেন একদিন দুই দিন না আজীবনই কেউ যদি মনে করে আমার মারেফত নবীর চেয়েও বেশি তাহলে ইমান থাকলো দু নম্বর কথা কেউ যদি বলে সুস্থ হওয়ার পরে আর খাওয়া দাওয়া লাগে না হ্যাঁ বলবে তাকে কোথায় পাঠাবেন হাসপাতালে অত অভাব নাই হ্যাঁ হাসপাতালে অথবা আপনি যখন নামাজ বাদ দেবেন আপনার ইমান চলে যাবে যেমন আপনি সুস্থ হয়েছেন আপনার আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে এখন আর খাবো না সুস্থ হলে আর খাওয়া লাগে না হ্যাঁ হবে ঠিক কেউ যদি নবীতরিকায় আপনি চেনেননি কথা বুঝতে পেরেছেন তো এইসব ভাইরাস শয়তানের আসল কথা কি জানেন আসল একটা মারেফতের ভেদ বলি আপনাদের সেটা হলো যে নামাজ যে বান্দা পড়ে ওই বান্দার কলবে শয়তান পুরো ঢুকতে পারে না আর এই ফকির লোকেরা সবার আগে বাধা দেয় নামাজে কারণ ও নামাজ পড়লেই ও আর শয়তান করতে পারে না নামাজ সেদিক যাবে কিন্তু ঢুকতে পারছে না নামাজ বাদ দিলেই শয়তান ওকে পুরো কবজা করে ফেলবে কথা বুঝতে পেরেছেন একজন বলল যে আমারও হুজুরের মুড়ি ধরে নামাজ লাগে না আছে নাকি আপনাদের দেশ এরকম হ্যাঁ দশ পনেরো মিনিট মার কাছে যে কথা বলেন দোকান থেকে এসে বা অফিস থেকে এসে বা দোকানে যাওয়ার সময় আম্মা কেমন আছো আজ খাবা শরীর ভালো আছে তো প্রত্যেক একই কথা আপনার বড় ভাই বলল। যে তুই প্রতিদিন মায়ের কাছে যে আধা ঘন্টা সময় নষ্ট করিস কেন তুই আমার সাথে থাক মার কাছে যদি তোর কোন প্রয়োজন থাকে আমি আদায় করে দেব। মার কাছে যে সময় নষ্ট করিস না ভাইয়ের বুদ্ধিটা কেমন লাগলো আপনাদের মায়ের কাছে গল্প করা কি সময় নষ্ট না সময় কাজে লাগানো মা বেশি প্রিয় না আল্লাহ বেশি প্রিয় তাহলে যদি কেউ বলে তুই প্রতিদিন আল্লাহর কাছে দশ মিনিট করে বসে থেকে কি করিস আমার কাছে থাক তোর যা হ্যাঁ মহবত করে ছোটবেলার বন্ধু অথবা আপনার বাপের বন্ধু বলে যে মনি আমি যখন বাড়ি থাকবো তুই আসবি চাটা খাবি আপনি যান প্রতিদিনই যেয়ে চা খান গল্প করেন আর কিছু না এক গপসপ করে চলে আসুন আপনার দলের একজন আপনাকে বলল। যে তুই প্রতিদিন এমপির কাছে এত সময় নষ্ট করিস কে তুই আমার গ্রুপে থাকুন একটা জিনিস চাইতে পারবেন ঠিক না যাওয়া আসা যখন বন্ধ হয়ে গেল তখন মহব্বত কেটে গেল এখন ও কি করবে যখন আপনার কিছু লাগবে বলবে তিন টাকা লাগবে পাঁচ লাগবে এমপি বলেছে আবার দশ লাগবে ঠিক না ও আপনার মাথায় কাটাল ভেঙে খাবে বুঝেন না কা যদি কোনো পীর সাহেব বলে মালানা সাহেব বলে যে তুমি আমার মুরগিধার নামাজ লাগবে না সেও কিন্তু একই কথা বলছে সে চাচ্ছে যে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা নষ্ট করে দিতে এরপরে আল্লাহর নামে আপনার মাথায় ও কাটাল ভেঙে খাবে ও আপনার বন্ধু না দুশ্মন দুশ্মন আল্লাহর সাথে সম্পর্কটা ডাইরেক্ট রাখতে হবে কেউ যেন আমাকে এখানে ঢুকতে না পারে सब पबें मारे पथ पोआ कबुल पा विपद कटे जाए आल्लर सापर्क मूल भित्ती हल नाम कदा की बुझ्ते कथा वृद्धा कारण वृद्धि समय तेम नहीं चेष्टा कर सहज विशेषकर जोन सेलो नाम पढ़ी जेटा बला है नाक दिए खावा खावा क्योंकि नाक देव खावा जाए মুখ দিয়ে খাওয়া যায় আপনারা কোনটা দেখাইতে চান ধোয়া লাগে না কষ্ট হয় না একটাই লাভ মজাটা পাওয়া যায় না নাক দিয়ে খেলে পুষ্টি যাচ্ছে কিন্তু মজা পাচ্ছি না আর গাল দিয়ে খেলে মজাটা পাচ্ছি তা আমরা নামাজ পড়ি নাক একদিকে অর্থাৎ বুঝি না নামাজে কি পড়ছি হ্যাঁ দাদা নামাজ ও হয়ে গেলো পুষ্টি সরে গেল সবশাল হয়ে গেল কিন্তু যদি একটু বুঝতাম তাহলে মজা পাইতাম তাই জন্য যুবকদের বলবো এবং যারা পারেন নামাজের ভিতরে আমরা দশ বারোটা সোরা পড়ি এর অর্থ গুলো শিখে নেবেন কিছু দোয়া দিয়েট করে দোয়া পড়বেন দোয়া মাসর এক এক সময় এক একটা পড়বেন নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলার অভ্যাস করেন দেখবেন আপনার জীবনে চেয়েছেন পাননি এমন জিনিস আর থাকবে না কাজেই चल्लिशे समाज सरकार राजनीतिविद वाणिज्यिक कम्पनी टेलीविसन क्रेता विक्रेता सबा चाहिए तुम्हारे जौबन के पुजी कर তারা যৌবনকে মাতিয়ে দেয় মাতাও ও যৌবন বন্ধু খোঁজ বেশি কথা বলো বেশি সিম বেশি মোবাইলে টাকা দাও বেশি জিনিস কেন এই কথা বুঝতে আছে যদি একটা উদাহরণ আমি মাঝে মাঝে দিই দুধ যখন আমরা জ্বালাই দুধ জ্বালাই না একজন আধা কেজি দুধ কিনেছে হাড়িতে দিচ্ছে আধা হাড়ি হয়েছে জ্বালাচ্ছে হাড়ি ভরে যায় না চিন্তা করলে এত দুধ খাবে যেটুক পরে পড়ুক আমার এক হাড়ি থাকলেই হবে ও জ্বালাচ্ছে ঘন হচ্ছে উদ্বেলিত পড়ে যায় কথা বলেন না যৌবনে কিন্তু গ্রোথ থাকে এই যুবকেরা বুঝতে পারে না কি পড়ে যাচ্ছে কিন্তু যখন যৌবন পার হয়ে ৪৫ পঁয়তাল্লিশ পঞ্চাশে যাবে তখন দেখবো অনেক কিছু হারিয়ে গেছে जो हो तुम्हें करते चाओ कोा जौवन आनंदे मार खेले कष्ट पेले भूले जाए बंधुरा एक बार फूर्ति कर सब व्यथा भूले जाए जौबन फूर्ति जामी जो जौबीवन के भोग करते चाओ चल्लिश शुद्ध नय पंचाइश षर आशी जीवन तुम सुंदर चाओ तक सचेतन होते एक हल नाम नाम हाजिरा दी नाम बुझे नाम नाम आल्लर का चावा शिखते नाम तुम्हें आल्ला रहमतर साथिया भलो रखे आके आल्ला जाते पहुंच दे द्वित অশ্লীলতা বুড়োরা জানে আর যুবকেরা কি জানে চোদ্দই ফেব্রুয়ারি হ্যাঁ বিশ্ব ভালোবাসা দিবস আচ্ছা বিশ্ব ভালোবাসা দিবস আস থেকে বিশ বছর আগে কেউ চিন্তা নাকি আমরা বাংলাদেশে মানুষ মুসলমান হয়েছে এক হাজার বছর আগে এখনো বাঙালি মুসলমান সবাই কালেমা জানে না ঠিক না বিশ্ব ভালোবাসা দেওয়ার সবাই চিনে ফেললো কি করে মিডিয়ার মাধ্যম মিডিয়ার এত গরস কি শেখানোর কারণ মিডিয়া বাণিজ্য করে আমাদের রাষ্ট্রটা নিয়ন্ত্রণ করে আমাদের জাতি বিশ্ব নিয়ন্ত্রণ করে আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ অল্প কিছু মানুষ কোটি কোটি কোটি টাকার মালিক पेट भरे मरे जाए विश्व भारसम कथाजी दिवस नहीं नाम की बाबाइन और আপনি যদি সরস্বতী পুজোয় অংশ নেন মুসলমান থাকবেন তাহলে আপনি সেন্ট ভ্যালেন্টাইন্সিবার মুসলমান থাকেন কি করে এটা তো খ্রিস্টানদের একটা দিবস আর এই খ্রিস্টানদের দিবসটাকে गेलान जो एर नाम पाल्टे विश्व भलोबा दिवस मीडिया क्या कल दिवस ना ख्रीटान दिवस तीन नम्बर हल भाग जिन भल दिवस क्यों की बोले मा के भलोबाजते देश के भलते गरीब दे के भलोबे तक कि टा दीते ना कि कारण कथा बोले जो दि भसा दिवस पिताम भलोबार कथा बी देशे भलोबासार कथा गरीबर भलोबासार कथा तोनता सार्वभौमत तो नष्ट ठीक ना ठीक <laughs> आसले क्या एगो बला शुद्ध बला जैविक प्रेम कथा बान्धवी के मेसेज देा टी शार्ट पड़ार कथा कारण এখানে উদ্দেশ্য একটাই সেটা হলো কোম্পানিগুলো মোবাইল ব্যবসা করবে সিম ব্যবসা করবে পয় টাকার ব্যবসা করবে রিচার্জের ব্যবসা করবে টি শার্টের ব্যবসা করবে পেপসির ব্যবসা করবে এর পাশাপাশি তোমাদের ভিতরে অশ্লীলতা তৈরি করে দেবে যে তোমরা যেন ওই পিছলে পথেই চলতে থাকো কথা বুঝতে পারছি না পহেলা বৈশাখ যেন আর কয়দিন পরে আছে পহেলা বৈশাখ বাঙালির একেবারে বিশাল স্বপ্ন আমরা বছরে একবার বাঙালি হইলা বৈশাখা বঙ্গবন্ধু করেছে রবীন্দ্রনাথ ঠাকুর করেছে নজরুল ইসলাম করেছে তাহলে আমরা হঠাৎ নতুন করে বাঙালি তো হইনি আমরা তো নন বেঙ্গলি হয়ে গেছি তো ভালো কথা পহেলা বৈশাখ কত এই যে সামনে পহেলা বৈশাখ এখন বর্তমানে বাংলা কত সাল তো বুঝলাম পহেলা বৈশাখ চোদ্দশো একুশ অথবা চোদ্দশো তাহলে এর একটা এক ছিল না যেমন ইংরেজি বা কমন এরা ক্রিশ্চিয়ান এরা আমরা বলি দুই এটা একসময় এক সাল ছিল না ছিল তো সে এক কবে ছিল দুই এখন তো এ শুরু হয়েছিল কি দিয়ে দুই হাজার পনেরো থেকে শুরু হয়েছিল যিশু খ্রিস্টের জন্ম এটা ভুল যীশু খ্রিস্টের জন্ম হয়েছে এই এর প্রায় ছয় বছর আগে যাই হোক যেটাই হোক কথা হলো যীশু খ্রিস্টের জন্ম থেকে এটা শুরু এটাই তো তাহলে এই যে বা একুশ এটা শুরু হয়েছিল কি থেকে কুশের বঙ্গবন্ধুর জন্মদিন রবীন্দ্রনাথের জন্মদিন তবে জন্মদিন থেকে দুই হলো চোদ্দশো একুশ থেকে হলো কেউ জানি না এটাই দুর্ভাগ্য মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহামের হিজরত থেকে হলো 1421 चौदश एकुश पहेला बैशाख मान एर चौदहश एकुश बस आगे मोहम्मद रसलम मक्का मदिनाई हिजरत करा क्यों बोले जे 1421 एकुश चौदश बहेला बैशाख आसलो রসুল্লা সাল্লাম চোদ্দশো বছর আগে হিজরত করছিলেন আজকে আমরা সবাই প্রতিজ্ঞা করি এই নতুন বছরে বৈশাখের খড় তাপে আমরা প্রতিজ্ঞা করি আমরা আগামী একটা বছর নবীজি সাল্লাম আদর্শের জন্য সত্যের জন্য জন্মভূমি ত্যাগ করেছেন আমরা ত্যাগ করবোটা ত্যাগ করব করবো একটা দুর্নীতি ত্যাগ করব এই প্রতিজ্ঞা আসেন আমরা করি এই কথা কি টিভিতে মিডিয়ায় কোনো নেতা কোনো সাংস্কৃতিক কর্মী বলে নাকি কারণ এই ধরনের কথা বললে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে ঠিক না ঠিক তো दुर्नीति बात दी धूमपान बाहर तो स्वाधीनता ध्वसा मौलवी पहेला बैशाखे कल बैशाखी झड़े आगमन शुरू ठीक ना क्यों की बोले पहला बैशाखे जुवका शो तुम्हरा एक दिन पेपसिटा অথবা দুই দিনের মোবাইল খরচের টাকা জমায়ে আমরা কিছু টাকা জমায়ে গরিবদের জন্য একটা পাকা বাড়ি করে দেব। অনেক গরিব আছে সমাজে অন্তত একটা গরিবের বাড়িটা ঠিক করে দেব। আমরা পহেলা বৈশাখ নতুন বছর আমরা একটা ভালো কাজ দিয়ে শুরু করি কে বলে নাকি বলে না কারণ এই রকম কিছু বললে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কৃষ্টি কালচার নষ্ট হয়ে যাবে ঠিক না ঠিক তো পহেলা বৈশাখে আমরা কি বলি এসো হে বৈশাখ এসো এসো এসো শোনেন না শুনেছেন এটা এসো হে বৈশাখ এসো এসো এসো বৈশাখ তো শুনতে পাচ্ছে হ্যাঁ তাহলে আপনি পাগল না হয় ডাকেন কেন এখন মানুষ বলে আমরা বৈজ্ঞানিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চাই দরকার নেই কোন বিজ্ঞানে বলে যে বৈশাখকে ডাকলে শোনে বলে নাকি এটা হলো প্রাচীন প্যাগানিজম প্রকৃতি পূজা আমাদের দেশে একসময় ছিল বৃষ্টি না হলে পানি ছিল না কেন মানুষের বিশ্বাস করতো আমার কথা বুঝেছেন এটা হলো প্যাকানিজম প্রকৃতি পূজা এই প্রকৃতি পূজা আমরা আল্লাহর নামাজ পড়বো দোয়া করব করব না বলে এটা ধর্ম মৌলবাদ আর আমরা সেই बस्ता पसा प्रागतिहा चिंता कर प्रथम नगद टार्गेट वणिज्य टाइम बड़ टार्गेटे भोगमुखी कर আমাদের ভিতর থেকে নৈতিকতা আদর্শ দূর করে দেওয়া ইসলাম যত আনন্দ দিয়েছে সাথে আছে ঈদ আমাদের বড় না বিরিয়ানি খেলে হয় না কিছু খরচও করা লাগে গরিবদের জন্য হ্যাঁ রমজানে মুসলমানেরা একটা ঈদ করার আগে কয়েক হাজার বিলিয়ন ডলার সারা দুনিয়ায় খরচ হয় জাকাত এবং ফিতা হিসেবে কারণ আল্লাহ করবে আশেপাশের ঈদ আনন্দ না গরু জবে করে সব খেয়ে ফেলবো না তাই না পারবো হবে কোরবানি আল্লাহ হুকুম করে দেবে অন্ততে এক ভাগ আগে দাও বাকি তারপর করে তোলো তাহলে ইসলামের আনন্দ সবাইকে নিয়ে ত্যাগের আনন্দ ভোগের আনন্দ আগে ত্যাক করো গরিবের মুখে হাসি দেখে আনন্দ পাও এরপরে নিজে খাও এইজন্য ইদুল ঈদুল ফেতরে ঈদের মাঠে যাওয়ার আগে কিন্তু ফিতরে দিতে হবে আগে গরিবের মুখের হাসি দেখে আনন্দ পাও এরপরে নামাজ পড়ে যে বাড়িতে খাওয়া কথা বোঝেননি কোরবানিতে নামাজ পড়ে কোরবানির গোষ্ঠ গরিবের হাতে তুলে দিয়ে এরপর বাড়ি খাও কথা বুঝতে পারেননি আর এই পহেলা বৈশাখ নতুন ঈদ সেকুলার ঈদ বানানো হয়েছে কি খাও খাও খাও দেও বলে কোনো কিছু না কি যদি পয়লা বৈশাখে এবার শাড়ি একটা না দিতে পারো তাহলে আমি তো দড়ি একটা কিনে দেবা কি বর্বরতা তৈরি করা হয়েছে সমাজের ভিতরে শাড়ি আছে গরিব স্বামী কিন্তু শাড়ি কিনতেই হবে ঈদের শাড়ি না কিনলে গলাই নিতে চাই না কিন্তু পহেলা বৈশাখে শাডে না কিনলে গড়ে ধরে নেবে এই বড় হইতে হবে। অন্তত অশ্লীলতা বেহায় আপনার পথ থেকে সরে থাকতে হবে নামাজটা ধরে থাকতে হবে দিনদার মানুষদের সাথে থাকতে হবে যুবকদের কিশোরদের বড় দুশ্মন হলো বড় সত্য হল পিতা মাতা রাগ করেন না আচ্ছা বলেন তো কোন যুবক যদি দাঁড়িয়ে রাখে আগে সবসময় করে কারা বাপমা কারণ বাপমা চাই যাহা আমার রাজপুত্রের মতো ছেলে রাজপুত্রের মতো রাখে দাড়ি রাখলে বুড়ো বুড়ো লাগে ঠিক না তবে বাবা মার রাজপুত্র কিন্তু হাসান হাসেন না ওই বস কে বুস আর ফুস হাসান হোসেনের যখন রাজপুত্র ছিল দাঁড়িয়ে ছিল না দাঁড়িয়ে সহজে রাজপুত্র ছিলেন কোন মা চাই না প্রথম বাধা মা আমি নিজে অনেক মার সাথে ফোন যুবক ছেলে দাঁড়িয়ে রাখবে স্যার দাঁড়িয়ে রাখবো মা দেখা দিচ্ছে না আমি মার সাথে ফোনে কথা বলছি যে আপনার ছেলে দাঁড়িয়ে রাখলে কি সমস্যা সমস্যা খারাপ দেখা যায় খারাপ যে দেখা যায় আপনাকে কি বলেছে কারণ আপনার চোখে পোকা লেগেছে আপনার চোখ যদি মোহাম্মদুল্লাহামের চোখ দিয়ে দেখতেন হাসান হোসেনের চোখ দিয়ে দেখতেন তাহলে দাড়ি রেখলে ভালো দেখা যেত দাঁড়িয়ে কাশলে খারাপ দেখা যেত দুই নম্বর কথা হলো দাঁড়িয়ে রাখলে আপনার ছেলের খারাপ দেখা গেল অনেকগুলো উপকার আছে দুই নম্বর কি সবচেয়ে বড় ফেতনা বান্ধবীদের থেকে বেঁচে যাবা তোমরা হয়তো মনে করো বুঝি কি বলে স্যার বান্ধবীর গল্পতে কি মজা লাগে জানলো কি করে এই যে গল্প করতে ভালো লাগা এই ভালো লাগাটা ভালো কিন্তু এই ভালো লাগাটা তো কত খারাপ একটু খুব শোনো ভালো লাগাতে শুরু হলো এরপরে পকেটের উপর পেশার পরবে কারণ মোবাইল সিম কিনে দিতে হবে হাঁদিয়া দিতে হবে ভালোবাসা দিয়ে বসে লাগবে খাওয়াতে হবে রেস্টুরেন্টে যাইতে হবে এই চাপ যে বাপের পকেট ও পড়ে যাবে ঠিক না আচ্ছা গেল কিন্তু চাপ আর ওখানে থাকলো না এখন কালবে ওপর চাপ এসে গেল এখন ঘুম আসে না রশিয়েও মনে হয় এক পুকু আইল করি ঘুম কামায় সারা রাত ঘুম হয়নি কথা বলছি দিনের বেলায় আমার আর কাজ কামাচ্ছে না লেখাপড়া হচ্ছে না এই রকম চললো প্রথমে পকেটের উপরে চাপ এরপরে মনের উপরে চাপ ঘমের উপরে চাপ লেখাপড়ার উপরে চাপ এখন আসল চাপ মনে হয় যে বিয়ের করে বিয়ে বিয়ের করে ফেলি। যদি বিয়ে না হয় তাহলে এক বছরের কান্না আর বিয়ে হলে সত্তর বছরের কান্না কারণ এই বয়সে যে চয়েস এই চো অজুর মানুষ তো অনেকে আসে পছন্দ করে বিয়ে করছিলাম খুব কষ্টে আছে কত আগে দুইবার চিন্তা করবো তাই তো কোন দিকে যাচ্ছি কিন্তু এর আগে এই বিপদ থেকে তুমি বেঁচে যাবা দাড়ি তোমাকে বাঁচাবে তৃতীয় হলো বন্ধু দুষ্টু বন্ধুরা সমাজে অনেক ওদের দোষ কি ওদের বাবা মা দিয়েছে খারাপ হয়ে গেছে তুমি যখন দাঁড়িয়ে রাখবে প্রথম প্রথমে গাছ দেবে দেখবা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি তোমার ওই বন্ধুরাই তোমাকে এসে আর তুই বলতে ঠাহস পাবে না তোমার প্রতি একটা ভক্তি এসে যাবে আপনি বলতে চাইবে তুমি বলবে তুই কিন্তু ওর তুই বেরোবে না তোমার প্রতি শ্রদ্ধাবোধ জন্ম নেবে जंगीबाद करा दाचालोके क्या दुर्भाग्य एक दाड़ी रखा ऐल सम्पद से सत् সে সন্ত্রাস করে না সে মদ খায় না হিরোইন পাচার করে না আমাদের উচিত এদেরকে প্রমোট করা উৎসাহ দেওয়া কারোর বিরুদ্ধে কেস থাকলে ভিন্ন কথা কিন্তু দুর্ভাগ্য যখন আমরা দেখি দাঁড়ি বা ইসলামে বই দেখলে একজনে ধরে নিয়ে গেল তারপরও এই দুর্ভাগ্য জুলুম এটা যারা করবেন তাদের ফল পাবেন কিন্তু আমার প্রশ্ন হলো পুলিশে যা তো ধরে তাদের একশো জনের একশো জনই তো দাঁড়িয়েওয়ালা একশো জনই দাঁড়িয়েওয়ালা দাডি ছাড়া লোক বেশি হ্যাঁ তাহলে আপনি আপনার সন্তানের কোনটা দেখবেন যদি ও রাখে ও খারাপ বান্ধবীদের হাত থেকে বেঁচে যাবে খারাপ বন্ধুদের হাত থেকে বেঁচে যাবে ওর দাড়ি থাকার লজ্জায় ও অনেক সময় খারাপ জায়গা যাইতেই পারবে না ঠিক না তাহলে আপনার ছেলে অন্তত বাইশ তেইশ বছর পর্যন্ত ওর একটা নিরাপত্তা পাইল আর পুলিশের ধরা সম্ভাবনাও খুব কম আর দাঁড়িয়ে না থাকলে ধরা সম্ভাবনা অনেক বেশি যেটা বলছিলাম মা বাবা সন্তানদের বেশি দুশ্মনী করে এরপরে যেখান থেকে আমরা সরে গেছিলাম আমাদের ছেলে মেয়েদের ছেড়ে দিছি ওরা বান্ধবী হয় বন্ধু হয় আমরা জানি না বাবা মা জানে তো যে অমুক মেয়ের সাথে আমার ছেলেটা মেয়ে অমুক ছেলের সাথে জানে না কোন খারাপ না। বয়সের এটা একটা গতি আমরা ওদের গতি রোধ করতে শেখাইনি ওরা করছে একসময় ওদের মনে হয় আমরা এক হো একসাথে আমরা সম্পর্ক তৈরি করি কিন্তু ওরা জানে যে বিবাহ ছাড়া ছেলে মেয়ে একসাথে বিয়ে করে না আছে না বিয়ের খবর শুনলে বাপমা রাগ করে না খুশি হয় ওই যে রিলেশনের সংবাদ শুনে রাগ করছিল নাকি বিয়ের সংবাদ রাগ করেছে কারণ রিলেশন হালাল কাজ আর বিয়ে হলে হারাম কাজ তার মানে বাবা মার কথা হলো তোরা যত পার কাজ করছিলি ভালো করছিলি তোরা আবার হালাল কাজ করতে গেলি কেন্লাহ এরপরও আমরা সবে বড়াতে নামাজ পড়ি হুজুরের মিনাদ পুরে খাওয়াই মনে করি বিরাট মুসলমান আপনার ইমান কোথায় আছে। ছেলে মেয়ে তাদের হেফাজতের চেষ্টা করেন ইমানে রেখার চেষ্টা করেন না হলে তাদের বিবাহের ব্যবস্থা করেন বিশেষ করে ছেলে মেয়ে যখন করেছে পছন্দ করেছে আপনি চেষ্টা করেন তাদের কে মেনে নেওয়ার কথা বুঝতে পারছেন না আপনি কি বিয়ে দেবেন কল্যাণের জন্যই দেবেন যাই হোক যেটা বলছিলাম স্বার্থে সচেতন থাকতে হবে যেন আমার শেষ বয়সে আমাকে কষ্ট করতে না হয় আল্লাহর সাথে আমার সম্পর্কটা থাকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার আরো অনেকগুলো কাজ আমি আর দেরি না অনেক পথ্য আল্লাহ সাথে সম্পর্ক তৈরি করার জন্য অনেকগুলো কাজ আছে ছোট কিছু কাজ আমরা বলবো একটা হলো পিতা মাতার খেদমত আল্লাহ সবচেয়ে খুশি হন এতে পিতা মাতার খেদমত করা পিতা মাতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া আর একটা হলো স্বামী স্ত্রী সম্পর্ক ঘনিষ্ঠ করা স্ত্রীর জন্য স্বামীর খেদমত স্বামীর সাথে হাসি আনন্দ ফুর্তি করা এটা বড় সবে বরাতের রোজাও রাখে আবার স্বামীর সাথে ঝগড়া করে আছে না নেই সবে বরাতের রোজা রাখাচ্ছে স্বামীর খেদমত করা স্বামীর সাথে আরকি মারলে সব বেশি আবার আমরাও দিন বুঝিনি বইয়ের জন্য লিপস্টিক কিনে দেওয়া ওইরকম সৎকা আরো বেশি সব আল্লাহ দেবেন নামাজ পড়া যেমন নফল নামাজ পড়া স্ত্রীর সাথে হাসি আদ্রা ফুর্তি মশ্করা খেলাধুলো করা এগুলো তেমনই এবাদত বেশি সব পাবেন आल्लाह परिवारिक सुंदर जीवन का बस गुरुत दिए एर मध्यमे आल्ला रहमत बरकत बसि पा जाए तृत्य आल्लाह रहमत बरकत पार्जन बड़ एक कह हल मानुषर उपकार जीवने मानुषर क्षति करबें ना मानुषर उपकार करब चेष्टा करबकार ना हम क्षति जान ना हमें लम्बा बोते पर आल्लाहर रहमत बरकत पार्जन एक कह आने बस कठिन कारण मुसलमान मुसलमान हिंसा कर आल्लार फरजे विकना सुन्न तो देखें भलोदार नाम मुसल्ली कौन पांच जन पांच जने जन ही तो एलिक सर मुसलमान ठीक ना सर मुसलमान एक जन जमत इसलम एक तबलिक एक, एक चर्मनईन आलहदीज गुरु परिषा ग्रेष्ठ मुसलमान श्रेष्ठ इबादत ठीक इतो दमाते तो से। की करे ना मुसलमान मुसलमान हिंसा हिंसा करा आल्ला श्रेष्ठ इबादत ठीक ना खूब खराब क्या तक करी क्यों खूब भलोकर बोझ তার না নামাজ গুণা করবে না জান্নাতে যাওয়ার জন্য কোট করেছে জান্নাতে যাওয়ার নিয়ে তে চরমনায় গেছে ফুরফুরাই গেছে জামাত ইসলামে গেছে তবলিগে গেছে সে কোরআন পড়েছে হাদিস পড়েছে সে আর জাহান নামে যাবে না কোট করেছে এই যে কোট করা জান্নাতে যাওয়ার জন্য কোট করা মানুষ এদেরকে শয়তান জাহান নামে নেওয়ার তো চেষ্টা করবে না কি দিয়ে করবো মদ খাবে না ও দাড়ি কাটবে না ও নামাজ কাজা করবে না জামাজ ছাড়বে না করে হাই এই দিনদার মানুষদের জাহান নামে নেওয়ার জন্য শয়তানের বড় অস্ত্র হলো তিনটে সেরেক বেদা তার হিংসা তা আমি সেরেক বেদা তারকে বলবো না আমার এই অস্ত্র নান বইটা পড়লে বিস্তারিত পাবেন হিংসাটা হল শয়তানের বড় অস্ত্র মুসলমানে এটা হলো আল্লাহ বুঝতে পেরেছেন করছি একজন মানুষ মুসলমান তার হয়তো কিছু ভুল থাকতে পারে আমার পছন্দ না যেমন আগে কিছু ঝগড়া ছিল মিলাত কে আম নিয়ে এখন ঝগড়া হয়েছে মনে করেন রফা দেন করা আর না করা নিয়ে আছে না মনে করেন একজন লোক মিলাত পড়ে কাজে সে তো আর মুসলমান নেই একজন মিলাত পড়ে না হিংসা করবেন একজন লোক নবীর ভালোবাসে নবীর সন্ন্যত মতো চলে আল্লাহর ইবাদত করে নামাজ কালাম পড়ে কিন্তু আপনার পীর সাহেবের গাল দেয় আপনি ওই লোকটাকে ভালোবাসবেন না গাল দেবেন যদি ভালোবাসেন তাহলে এইটা হলো আল্লাহর অত্যন্ত বড় এ বাদত হলো যে মন দিয়ে সব মুসলমানকে ভালোবাসবে আমি একটা বই লিখেছি এখানে আছে। নামাজের ভিতরে হাত বিধান হাত কি নিচে না বুকের উপরে কোথায় হবে আমি আনছি উদ্দেশ্য কেউ মানে রফাদাইন করেছেন কেউ করেননি কেউ হাতে হা পড়েছেন কেউ পড়েননি কোনো ঝগড়া করেননি একই মসজিদে সবাই পড়েছেন কথা বুঝেননি ইমাম সাহেব উদাহরণ শুনেন আমাদের হানাফি মজাহাবের বড় বড় আলেম শাহ উল্লাহ মাহাদুদ অন্যান্যরা অনেক উদাহরণ দিয়েছেন রক্ত বেরোল ওজু ভাঙে না ভাঙে না অজু ভেঙে যায় এটা হলো আমাদের হানাফি মাঝাবে এবং হাম্বলি মাঝাবে মালিকি মাঝাবে ভাঙে না এখন আমাদের হানাবি মাঝাবের বড় বড় ইমাম বড় বড় ফকি নামাজ পড়েছেন ইমাম রক্ত বেরোয় মুছে নামাজে দাঁড়াই গেছে অজু করিনি আমার মতো অজু ভেঙেছে ওর মতো ভাঙিনি ওর পিছনে কিন্তু আমি নামাজ পড়লাম কোনো দোষ নেই সবাই সবার মতো পড়েছে এই যে মুসলমানদের পরস্পর মোহব্বত উদারতা এটা নষ্ট হয়ে গেছে শয়তান আমাদের ভিতরে হিংসা হিংসি ঢুকিয়ে দিয়েছে আর এই ফাঁকে ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমানদেরকে গোমরা করে নিয়ে যাচ্ছে আমরা বাংলাদেশে যত মাহফিল হয় সবকিন্তু কিন্তু ঝগড়ার মাহফিল প্রায় মিলাদালারা মিলাদের পক্ষের হুজুন নিয়ে আসে মিলাদের বিরুদ্ধতা করার জন্য হুজুর নিয়ে আসে ঠিক না রফাদাইনরা রফাদাইনের জন্য হুজুর নিয়ে আসে আবার রফাদাইন যারা করে না তাদের জন্য হুজুর নিয়ে আসে আইনে গান গেয়ে চলে যায় আর খুব খুশি এটা তো ভালো হলো না আমরা বেনামাজি বে বেপরদা তাদের দিনের কথা বলি মসলাম থাকবে আগেও ছিল কি আমোদ থাকবে কথা বুঝতে পারেননি এই জন্য ভাইরা আল্লাহর অলি হওয়ার জন্য আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য খুব বড় এবাদত মুসলমান নামাজ পড়ে মুসলমান আল্লাহ মানে ভুল ভ্রান্তি যাই থাক তাকে ভালোবাসবেন আল্লাহরকে দোয়া করবেন আল্লাহ তোমার নবীর উম্মত এই খারাপ কাজটা করে তাকে হেদায়ত করে দাও আল্লাহ আমাকেও মাফ করে দাও তোমার নবীর সব উম্মতকে মাফ করে দাও এইটা হল আল্লাহর ওলি হওয়ার খুব বড় পথ আল্লাহর রহমত পাওয়ার আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন আরেকটা বড় জরুরি কাজ হল যেটা আমরা বুঝি না আমাদের দেশে মেয়েরা বিশেষ করে পর্দা করেন না আছে না पुरुषे माथा कपड़े टुपी देवर जो व्यस्त हई मेरे माथार कपड़ नहीं मारस चूल बेल्प चूल बेकर कान किस अंश बेर अथवा गलार किस बेर, बेर हाथ कई बेर बान घर भरे दूर रात दूला भाई बसुरान তাহলে যতক্ষণ ওই বেপর অবস্থায় থাকবেন মাথার চুলগুলো বেরিয়ে থাকবে কান বেরিয়ে ঘাট গলা বেরোবে ততক্ষণ তার আমল এবং তার আব্বা আাম্মা বা স্বামীর আমল একটা করে মহাকবিরা গুণা লেখা হতে থাকবে মেয়েরা বদত করেন সওয়ালে রোজা রাখেন সবে বরাতের রোজা রাখেন নামাজ পড়েন কিন্তু যদি আমরা প্রতিদিন লাখ লাখ করে হারাম কবিরা গুণা করি তাহলে এই সবগুলো কি কাজে লাগবে এর বিপরীতে আপনার বাইরে যেতে ইসলাম নিষেধ করেনি। माटी हो जेते हो मेरे मेरे दूरे रात में बोरखा पुरे जत मे बोरखा पड़े थे सेकेंडे एक पालन स्वर तरह स्वामी अमल नाम নিজেরা পর্দা করাবেন স্বামীরা স্ত্রীদের পর্দার দিকে লক্ষ্য রাখবেন এটা আল্লাহ করলে আল্লাহ খুশি হবেন আপনার পরিবারে বরকত আসবে আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন আমিন আরেকটা একটা বিষয় বলার ইচ্ছা ছিল ওটা ভুলেই গেছি খুব জরুরি সবচেয়ে জরুরি কথা হ্যাঁ সেটা হলো আল্লাহর এই ইমান বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে দোয়া কোবলের জন্য সহজ আর সবচেয়ে মজার একটা কাজ আছে সেটা হলো অজু থাক না থাক গোসল থাক না থাক মাথায় কাপড় থাক না থাক রান্না করে থাকেন মাছ করতে থাকেন রিক্সা চালাতে থাকেন দুটো কাজ করবেন একটা আল্লাহর জিকির করবেন দরুদ পড়বেন আর একটা হলো দোয়া করবেন দোয়া মানে হাত তুলতেও জরুরি না যখন কোনো মুসলমান নারী অথবা পুরুষ হাত উঠাক অথবা না উঠাক মাছ কোটে রিক্সা ধরে আছে। অজু থাক অথবা না থাক মাথায় কাপড় থাক কতবা না থাক যখন আল্লাহর সাথে কথা বলে আল্লাহ আমার এটা দাও আল্লাহ আমার সেটে দাও যতক্ষণ কথা বলে ততক্ষণ একটা ফরজ এবাদত করার মতো একটা এবাদতের সব তার আমল নামে লেখা হবে দুই নম্বর লাভ হল এই যে দোয়া করছেন আল্লাহ কোনো দোয়া ব্যর্থ করেন না तब आल्ला एब तीन भाई चेहर नई लेपद का नई लेकर सब जमा लस नहीं তিন নম্বর যতক্ষণ আল্লাহর সাথে কথা বলবেন মনটা ভালো লাগবে কথা কি বুঝতে পেরেছেন আর আল্লাহর জিকির করবেন সব সময় জিকির দোয়া দরুদ শরীফ পড়ার জন্য অজু করা জরুরি না গোসল করা জরুরি না টুপি মাথায় দেওয়া জরুরি না মেয়েদের মাথায় কাপড় দেওয়া জরুরি না পাকসা পাওয়া জরুরি না এগুলো সকল অবস্থায় করা যায় কথা বুঝতে পেরেছেন এতে ইমান মজবুত হয় আল্লাহর দিকে মন যায় পারে নাকি আল্লাহ আমার অভাবও জানে কোনটা দিলে ভালো আমার শুধু কাজ চাওয়া কাটা করা হম করে চাওয়া কখনোই মনে করবেন না যে আমার মতো গুণাগার আল্লাহ শুনবে না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে হতাশ হয়ে বেসবর হয়ে যায় তখন আল্লাহ সেই দোয়া আর কবুল করে না তা আমরা এখন মুক্তাশার দোয়া করব দোয়ার আগে আমরা প্রত্যেকে যার মতো মোহাব্বতের সাথে প্রফেসর ডুন্তকার আব্দুল্লা জাহাঙ্গীর রচিত কুরান সূন্য ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াত ইহিয়াউস সুনান রাহে বেলাত সহ আর অনেক বই কোরআনসুননা সাথে থাকুন জীবন বদলে যাবে